পরিবেশিতাম রসুল আলিহিসমের সম্মানিত সহধর্মিনীদের সম্পর্কে আল্লাহ কুরআনে বলেছেন ও আজহু উম্মাহাতুহুম আর নবীর স্ত্রীগণ তোমাদের মা বিগত পর্বগুলোতে আমরা আলোচনা করেছি তিনজন উম্মুল মমিনীন সম্পর্কে তারা হলেন যথাক্রমে খাদিজা সাউদা এবং আইসা রদিউলাহ আনহুন্না আজকের পর্বে আমরা জানব চতুর্থ উম্মুল মমিনিন হাফসা বিনতে ওমর ইবনুল খাত্তাব রদিউল্লাহ আনহুমা সম্পর্কে প্রথমে চলুন জানা যাক তার জন্ম এবং বংশ পরিচয় সম্পর্কে সৈয়দা হাফসা রদিউলাহু আনহা তিনি ছিলেন ইসলামের লৌহ মানব নামে খ্যাত অমর ইবনুল খতাব রাদি আল্লাহ আনহুর কন্যা রসুল্ল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে হাফসার বিয়ে হয়েছিল তৃতীয় হিজড়িতে উহুযুদ্ধের পর তিনি ছিলেন রাসুলুল্লাহ সল্লাহু আলহি আসাল্লামের চতুর্থ স্ত্রী খাদিজা রাদি আল্লাহ আনহা রাসুল্লাহ সল্লাহু আলহিহি আসাল্লামের জীবদ্দশাতেই মারা গিয়েছেন এ কারণে সেই সময়ে জীবিত স্ত্রীদের মধ্যে হাফসা ছিলেন তৃতীয় হাফসা ছিলেন কোরাইশ বংশের বনু আদি গোত্রের সদস্য হাফসার বংশধারা হচ্ছে হাফসা বিনতে ওমর ইবনুল খাত্তাব ইবনে নুফায়েল ইবনে আব্দুল উজ্জা ইবনে রবা ইবনে আবদুল্লা ইবনে কুর্ত ইবনে আদি ইবনে কাব ইবনে লুহাই এত বিস্তারিত বংশধারা উল্লেখ করার উদ্দেশ্য হল কাব বিন লুহাইয়ের মাধ্যমে হাফসার বংশধারা রসুলুল্লা সাল আলহি আসাল্লামের বংশধারার সাথে মিশে একত্রিত হয়েছে সুতরাং পিতা ওমরের দিক থেকে হাফসার বংশধারা রাসুলের বংশের সাথে মিশেছে অষ্টম উর্ধতন পুরুষ কাব বিন লুহাইয়ের মাধ্যমে হাফসার মায়ের নাম জাইনাব পুরো নাম জাইনাব বিনতে তেমাজিউন তিনি ছিলেন বিখ্যাত সাহাবি ওসমান ইবনে মাজউন রিউল্লাহ আনহুর বোন সুতরাং ওসমান ইবনেমাজ উন রিউল্লাহ আনহু তিনি ছিলেন হাফসার মামা হাফসার পরিবারে আরেকজন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন হাফসার ভাই আবদুল্লাহ ইবনে অমর রাদিউল্লাহ আনহুমা হাফসা ছিলেন ওমরের বড়মে। ভাই আবদুল্লার থেকে হাফসা প্রায় আট নয় বছরের বড় ছিলেন ধারণা করা হয় হাফসার জন্ম হয়েছিল নবুয়তের পাঁচ বছর আগে আর রাসুল্লাহ সল্লাহু আলহিউস্লামের সাথে হাফসার বিয়ে হয়েছিল তৃতীয় হিজরিতে। সুতরাং রসুল্লাহ সল্লাহু আলহি আসাল্লামের সাথে বিয়ের সময় হাফসার বয়স ছিল আনুমানিক ২০ বা একুশ বছর হাফসার নামের সাথে যুক্ত করে অমর ইবনুল খতাব রদি আল্লাহু আনহুকে ডাকা হতো আবু হাফস বলে রাসুল্লাহ সাল্ল্লাহি সাল্লামের সাথে বিয়ের আগে হাফসার বিয়ে হয়েছিল খুনাইস ইবনে হুজাইফার সাথে খুনাইস ছিলেন প্রথম দিকে ইসলাম কবুলকারীদের একজন ইসলাম গ্রহণের কারণে তার উপর নেমে আসে কঠিন অত্যাচার একারণে তিনি হিজরত করে চলে গিয়েছিলেন আবিসিনিয়াতে। কিন্তু আবিসিনিয়ার সেই পরিবেশ তার কাছে ভালো লাগলো না খুনাইসের মন কাঁদতে লাগল মক্কার জন্য তাই তিনি ফিরে এলেন মক্কায় এরপর এক সময় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হিজরত করলেন মদিনায় তখন খুনাইসও হিজরত করে চলে আসেন মদিনায় তখন তিনি তার স্ত্রী হাফজা বিন্তু ওমরকে সাথে নিয়ে একসাথে হিজরত করেন মদিনায় সাহবা ইকরাম রাদি আল্লাহম তার মদিনায় চলে আসার পরেও মক্কার কাফেররা শান্ত হল না ওরা লাগাতার হুমকি দিতে লাগলো বলতে লাগলো আমরা আসছি এক বিশাল বাহিনী নিয়ে আমরা হামলা করব হামলা করে তোমাদের সবাইকে নিশ্চিন্ন করে দেব এরপর রাসুলুল্লাহ সাল আলহি আসাল্লাম মদিনার নিরাপত্তা বাড়িয়ে দিলেন সাহাবিরা নিয়মিত টহল দিতে লাগলেন মদিনার চারপাশে একবার এমন একটি টহল দলের সাথে বের হলেন খুনাই সবনে হুজাইফা রদিয়াল্লাহানহ একটি জায়গায় যাওয়ার পর খবর পেলেন মক্কা থেকে এক বিশাল বাহিনী আসছে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করতে মক্কার সেই বাহিনীতে আছে এক হাজার সৈন্য আর মুসলিমদের বাহিনীতে ছিল মাত্র ৩১৩ জনের মতো তবুও ভয় পেলেন না সাহাবিরা তারা সিদ্ধান্ত নিলেন মদিনার বাইরেই যুদ্ধ হবে মুশ্রিকদের বিরুদ্ধে আর এটাই ছিল বদর যুদ্ধের ঘটনা আল্লাহ তালা এই যুদ্ধে মুসলিমদেরকে নিরঙ্কুশ বিজয় দিলেন হাফসা রাজি আল্লাহ আহ্নার স্বামী খুনাইস বীরত্বের সাথে লড়াই করলেন বদরের যুদ্ধে এই যুদ্ধে তিনি একটি আঘাত পেয়েছিলেন তাই যুদ্ধের পর হাফসা তার স্বামী খুনাইসের সেবা যত্ন করতে লাগলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় খুনাইস আর সুস্থ হলেন না সেরে উঠলেন না তিনি শহীদ হয়ে গেলেন ফলে বিধবা হয়ে গেলেন হাফসার আদি আনহা। খুনাইসের মৃত্যুর পর হাফসার আদি আল্লাহুয়ানহা একেবারেই ভেঙে পড়লেন সারাদিন বিষণ্ন থাকতেন কারো সাথে দেখা করতেন না কথাও বলতেন না শুধুমাত্র ব্যক্তিগত ইবাদতবন্দিগি সালাত সিয়াম কোরআন তেলাওয়াত এভাবেই তার সময় কাটছিল কিন্তু এভাবে তো একা থাকার কষ্ট দূর হয় না কাজেই স্বামীহারা মেয়ে হাফসার দুঃখ দুর্দশা দেখে কষ্ট পেতেন তার পিতা অমর ইবনুল খাতাব রদি আল্লাহুয়ানহু তিনি ভাবতেন হাফসার বিয়ের একটা ব্যবস্থা করা দরকার হাফসার আদি আল্লাহু আনহার প্রতি অমর ইব্দুল খত্তা বাদিয়া আল্লাহ আনহুর এই যে মানসিকতা এই ঘটনা থেকে শিক্ষা রয়েছে প্রত্যেক মেয়ের পিতা এবং অভিভাবকদের জন্য অমর ইবনুল খত্তাপ রাদি আনহু তার মেয়ের একাকিত্বের দুঃখ দর্দশা এগুলো দেখে সহ্য করতে পারছিলেন না কিন্তু আজকালকার যুগে তথা তথাকথিত আধুনিক পিতারা তাদের মেয়েদের ব্যাপারে একেবারেই বেখবর মেয়েদের বিয়ের বয়স হয়ে যাচ্ছে কিন্তু এর এরপরেও মেয়েদেরকে বিয়ে দেওয়ার ব্যাপারে তাদের মধ্যে কোনো চিন্তা বা পেরেশানি নেই একদিকে মুসলিম দেশগুলোতে মানবরচিত সেকুলার আইনের কারণে মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটি নির্ধারিত বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে ফলে চাইলেও সেই বয়সের আগে উপযুক্ত বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাচ্ছে না এছাড়া রয়েছে নানা রকমের প্রচারণা ফলে তথাকথিত ক্যারিয়ার সেকুলার পড়াশোনা এসবের নামে মেয়েরা নানারকম হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে ছেলে মেয়ে একসাথে পড়ালেখা কিংবা একই সাথে ফ্রিমিক্সিং পরিবেশে কর্মক্ষেত্রে কাজ করার কারণে নানা রকমের গুনহায়ের কাজে তারা লিপ্ত হয়ে যাচ্ছে এসবের ফলশ্রুতিতে অনেকেই আক্রান্ত হচ্ছে নানা ধরনের ডিপ্রেশন এবং মানসিক সমস্যায় কিন্তু এসব বিষয়ের দিকে মেয়েদের পিতার কোনো খবরই থাকে না কিন্তু অমর ইবনুল খতাব রাদি আল্লাহ আনহু এমন পিতা ছিলেন না তিনি তার মেয়ে হাফসার দুঃখ দুর্দশা দেখে বুঝতে পারলেন হাফসার জন্য একজন উপযুক্ত স্বামীর ব্যবস্থা করা প্রয়োজন এই ভেবে অমর ইবনুল খাত্ত রাদি আল্লাহুয়ানহু গেলেন ওসমান রাজি আল্লাহুয়ানহুর কাছে তখন ওসমানও ছিলেন একা কিছুদিন আগেই ইন্তেকাল করেছিলেন ওসমান রাদি আল্লাহুয়ানহুর স্ত্রী রুকাইয়া আর এই রুকাইয়া রাজি আনহা তিনি ছিলেন রসুলুল্লাহ সাল আলহাসাল্লামের চার মেয়ের একজন যেহেতু ওসমান তখন একা ছিলেন এ কারণে অমর ভাবলেন হয়তো ওসমান রাজি হবেন হাফসাকে বিয়ে করতে কিন্তু ওসমান বললেন আমি এই মুহূর্তে বিয়ের কথা ভাবছি না এরপর অমর গেলেন আবু বকরের কাছে অমর বললেন আপনি রাজি থাকলে আমি হাফসাকে আপনার কাছে বিয়ে দিতে চাই এখানে লক্ষণীয় হচ্ছে মেয়ের পিতা হিসেবে অমর ইবনুল খাতাব রাদি আনহু নিজে প্রস্তাব দিচ্ছেন উপযুক্ত পাত্রদের কাছে এবং এতে তিনি মতেও দ্বিধা বা সংকোচ করছেন না অমর ইবনুল খাত্তাব বরাবরই ছিলেন এই ধরনের স্পষ্টভাষী একজন মানুষ কিন্তু অমর ইবনুল খাতাবের এই প্রস্তাবের পর আবু বকর রাজি আনহু তিনি কোনো কথাই বললেন না হ্যাঁ কিংবা কোনো ধরনের জবাবই দিলেন না এই আচরণে খুবই দুঃখ পেলেন অমর ইবদুল খতাব এরপর তিনি গেলেন রাসুল্লাহ সাল্লাহ আলহু আসসাল্লামের কাছে এবং তাকে বিস্তারিত সব কিছু খুলে বললেন এসব শোনার পর রসুল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লাম মুচকি হাসলেন এবং মুচকি হসে বললেন হাফসার বিয়ে হবে উসমানের থেকেও উত্তম পাত্রের সাথে আর উসমানের বিয়ে হবে হাফসার থেকেও উত্তম পাত্রের সাথে उमर रदीअल्लाहानू रसुलर कथार अर्थ बुझते परलें ना एरपर कि केटे गल एक रसलहमर मे उम्मे कुलसुमर विस्मान सामर इबुल खत्ता रदीअल्लाहुआनू भालन आर मे हफसार नबी मे उम्मे कुलसुम उत्तम यो बुझल कंतु ओस्मानर थे उत्तम पत्र क्या हफसार विये कारदिन হফসা রদি আলাহু আহাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন স্বয়ং রসুল উল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম এবার ওমর রদি আল্লাহু আনহু মহা খুশি হয়ে গেলেন এভাবেই হাফসা বিন ওমর অমর রদি আল্লাহু আনহুমা তিনি হয়ে গেলেন উম্মুল মমিনিনদের একজন খাদিজা সৌদা এবং আয়েশা রদি আনহার পর হাফসা ছিলেন চতুর্থ উম্মুল মিন এই বিয়ের কয়েকদিন পর আউবক রদি আল্লাহু আনহুর সাথে ওমর আব্দুল খতাবের দেখা হলো। সেই দিন আবুবকর বললেন সেদিন আমি আপনার কথার জবাব দেইনি এর কারণ হচ্ছে হাফসাকে বিয়ের ব্যাপারে রাসুল্লাহ সাল আলহাসাল্লাম আমার সাথে আলাপ করেছিলেন আর রাসুলের অনুমতি ছাড়া সেই কথা আপনাকে জানানো আমি সঠিক মনে করিনি এজন্যই সেইদিন কিছু বলতে পারিনি সুতরাং অমর ইবনুল খতাব রাজিউল্লাহানহু বুঝতে পারলেন সেদিন আবুবকর রাজি আল্লাহুয়ানহ রাসুলের গোপন বিষয়ের গোপনীয়তা রক্ষা করেছিলেন এটা বুঝতে পেরে অমর ইবনুল খাতাবের অন্তরে জমা থাকা বাকি কষ্টটুকু দূর হয়ে গেল हफजार अदी अल्लाहुआव आन के मध्य अनेक हिकमत रही है तर मध्य अन्नतम कैकट हाफजार अदीअल्लाहुआन छधवा रसुल्लाह सल्लाह सलम ताकि वियर मध्यमे मुस्लिम देके उत्साहित कर लें विधवा नारी विते पशापाशी विच्च मानुषर सानुष्य सम्पर्क परिवार परिवार सम्पर्क तथा आत्मयतार सम्पर्क सृष्टि करार एक उपाय रसीदल्लाह सल्लाहुअलम जतगुल विये प्रत्येक वियर मध्य बहु हिकमत रे मध्य एक हिकमत हे ঘনিষ্ঠ সাহাবিদের সাথে সম্পর্ক মজবুত করা রসুল্লাহ সাল্লু আলিয়া বয়োজ্যেষ্ঠ সাহাবিদের মধ্যে দুইজন অর্থাৎ আউ বকর এবং অমর রাজি আল্লাহু আনহুর দুই মেয়েকে বিয়ে করেছেন অর্থাৎ আয়েশা রদি আনহা এবং হাফসা রদি আনহাকে বিয়ে করেছেন এভাবে তাদের সাথে সম্পর্ক মজবুত করেছেন আর বয়কনিষ্ঠ সাহাবিদের মধ্যে দুই জন অর্থাৎ ওসমান এবং আলী রাজি আল্লাহু আনহুমার কাছে নিজের মেয়েদেরকে বিয়ে দিয়েছেন এভাবে তাদের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক সেটাকে আরও মজবুত করেছেন উমুল মিন হাফজার আদি আল্লাহু আনহাকে বিয়ের পর রসুল্লাহ সাল আলহাম তার জন্য একটি নতুন কক্ষ বা ঘর নির্মাণ করলেন এবং এই কক্ষ বা হুজরা ছিল সাউদা এবং আয়েশারদি আল্লাহু আনহার ঘরের পাশে উমুল মেন হাফসারদি আল্লাহু আনহা এসে উঠলেন সেই ঘরে সাউদা এবং আয়েশারদি আল্লাহু আনহুমা তাকে বরণ করে নিলেন আয়েশা এবং হাফসার আদি আনহা তারা ছিলেন কাছাকাছি বয়সের ए कारण तुजर मध्य बोझा पड़ा बे भलो तर मध्य अनेकटाइ बधवर मत सम्पर्क गढ़े उठल बंधुतपूर्ण सम्पर्क छो उभय मध्य हाफसा सम्पर् उमुल मिनीन आ इशारा दीअल्लाहुआन बाफसा छिले बापर बेटी अर्थात पितार उपयुक्त कन्या पिता उमर मतो हाफसाओ छूब मजबूत हाफसार ज्ञान एग्यता देखे उमूल मिनीन आ इशारा दीअल्लाहुन्हा बोलत रसुल स्त्री मध्य মর্যাদার দিক থেকে একমাত্র হাফসাই পারে আমার সাথে পাল্লা দিতে মেনিন আয়েশা এবং উমুল মেনীন হাফসা রদি আল্লাহুয়ানহুমা তারা দুজনে মিলে মজা করতেন উমুল মেনীন সাউদা রদি আল্লাহুয়ানহার সাথে একবার তারা তিনজন একটি সফরে বের হলেন তখন আয়েশা এবং হাফসা তারা দুজনে মিলে দাদ্জালের ব্যাপারে আলোচনা শুরু করলেন এবং এই আলোচনা শুরু করেছিলেন ইচ্ছাকৃতভাবে কারণ তারা দুজন জানতেন দার্জালের কথা শুনলে উমুল মেনিন সৌদা রদি আল্লাহুয়ানহা খুবই ভয় পান তাই ইচ্ছা করেই সেই আলাপ শুরু করা হলো এতে ভয় পেয়ে গেলেন সাউদা তিনি লুকিয়ে পড়লেন একটি অন্ধকার তাবুর মধ্যে সেই তাবুর ভেতরটা ছিল মাকরসার জালে ভরা তবুও সেখান থেকে বের হলেন না তিনিই সাউদা রদি আনহার এই কাণ্ড দেখে হাসতে লাগলেন আয়েশা এবং হাফসা এমন সময় রসুল্লাহ সাল আলহিউসাল্লাম চলে এলেন সেখানে সব কিছু দেখার পর রসুল্লাহ সাল আলহু আসাল্লাম বললেন সাউদা তুমি বের হয়ে এসো এখনও দাজ্জাল বের হয়নি এবার ভয়ে ভয়ে বেরিয়ে এলেন সাউদা আয়েশা আর হাফসার কাণ্ড দেখে তিনি নিজেও মজা পেলেন তিনিও হাসতে লাগলেন রসুলুল্লাহ সল্লাহু আলহুয়া প্রতি উমুল মিনিন হাফসার আদি আনহার ভালোবাসার একটি দৃষ্টান্ত একবার উমুল মিনিন হাফসারদি আল্লাহু আনহা একটি সফরে গেলেন রসুল্লাহ সল্লাহু আলহুয়া সাল্লামের সাথে সেই সফরে আয়েশা রদি আনহাও ছিলেন रतर बेला रसदुल्ला सल्लाह आल्लम अभ्यसनी आयसार अदी अल्लाह आन्हरार उटर उपरे चढ़ा दूसरी एकसाथे उटर उपरे बसत गल्प करतें और ये पथ चलत ये देखे एक बार हाफसारदी अल्लाहुआन एक बुद्धि करलेंशारदी अल्लाहु आन्हा बलें चलो आज रात दूज उठ बदला बदली करी तुम्हें उटे चढ़ी तुम्हार उटे चढ़व एरपर देखा जा উমুল মিনীন আয়েশারদি আল্লাহু আনহা এত কিছু না ভেবে সরল মনে জবাব দিয়ে দিলেন ঠিক আছে রাতের বেলা রাসুল্লাহ সাল আলহসালাম উমুল মমিন আয়েশারদি আল্লাহু আনহার উটের কাছে এলেন কিন্তু উটের পিঠে বসার পর দেখলেন সেখানে বসে আছেন হাফসার আদি আল্লাহু আনহা এই দৃশ্য দেখে রাসুল্ল্লাহ সালসাল্লাম কিছুই বললেন না হাফসার পাশে বসেই পথ চলতে লাগলেন ওদিকে উমুল মিনীন আয়েশার আদি আল্লাহু আহা ভেবেছিলেন কুটের উপর আয়েশাকে না পেয়ে হয়তো রাসুল্ল সাল্লি সাল্লাম তার কাছেই ফিরে আসবেন কিন্তু সেই রাতে রাসুল্লাহ সাল্লু আলাইসালাম আর ফিরে এলেন না হাফসার সাথে বসেই গল্প করতে লাগলেন আর এভাবেই পথ চলতে লাগলেন তখন আয়েশার আদি আনহা তিনি বুঝতে পারলেন হাফসার বুদ্ধির কাছে তিনি হেরে গেছেন রাসুল্ল সাল্লামের এই বিচ্ছেদ জ্বালা উমুল মিনীন আয়েশার আদি আল্লাহু আনহা সহ্য করতে পারছিলেন না পরবর্তীতে এই ঘটনা বর্ণনা করার সময় তিনি বলেন তখন আমি আমার দুই পা ঘাসের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলতে লাগলাম হাই আল্লাহ যদি কোনো সাপ বা বিচ্ছু এসে আমাকে দংশন করত অর্থাৎ রাসুলের বিরোহ সহ্য করার থেকে সাপ বা বিচ্ছুর দংশন যন্ত্রণা সহ্য করাও আমার জন্য অনেক সহজ এমন মিষ্টি মধুর ছিল আমাদের মায়েদের সম্পর্ক তারা সবাই রাসুল্লাহ সালু আলহিহু আসাল্লামকে ভালোবাসতেন তাই সবসময় কাছে পেতে চাইতেন রাসুল উল্লাহ সল্লাহু আলহি উম্মুল মিনীন্দের এই রেশারেশি ছিল আসলে এক মধুর প্রতিযোগিতা হাফসার আদি আল্লাহু আনহার জীবনের পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা সুরা তাহরিমের আয়াত নাজিল হওয়ার ঘটনা উমুল মিনিন হাফসার আদি আনহার জীবনের একটি ঘটনা নিয়ে সুরা তাহরিমের কয়েকটি আয়াত নাজিল হয়েছে এবার আমরা যাচ্ছি সেই প্রসঙ্গে উল্লেখ্য শুধুমাত্র হাফসা নয় এটা ছিল রাসুল উহ সাল্লাহ আলহামের পারিবারিক জীবনের একটি ঘটনা এবং উম্মুল মিনীন্দের মধ্যে অনেকেই এই ঘটনার সাথে জড়িত ছিলেন আমরা যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে সপ্তম হিজরির খাইবার বিজয়ের পরের ঘটনা যদিও এই ঘটনার সঠিক সময় নিয়ে মত রয়েছে এবং সপ্তম থেকে নবম হিজড়ি পর্যন্ত বিভিন্ন সময়কালের উল্লেখ রয়েছে সেই সময়ে রসুলুল্লা সাল আলহু আসাল্লামের মোট নয়জন স্ত্রী ছিলেন ঘটনাটি হচ্ছে এই যে রসুলুল্লা সালসালামের অভ্যাস ছিল প্রতিদিন আসর সালাতের পর তিনি তার সকল স্ত্রীদের সাথে এক এক করে দেখা করতেন কিছুক্ষণের জন্য সবার ঘরে যেতেন সেখানে বসতেন কথা বলতেন এবং সবাইকে এক এক করে সময় দিতেন একদিন দেখা গেল উম্মুল মেনিন জায়নাব বিনতে জাহাস রাদিয়া আল্লাহু আনহার ঘর থেকে বের হয়ে আসতে রাসুলের কিছুটা বেশি সময় লাগলো এভাবে পরপর কয়েকদিন একই ঘটনা ঘটতে লাগল জায়নাব বিনতে জাহাসের ঘর থেকে বের হতে রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের একটু বেশি সময় লাগতো তিনি সেখানে কিছুক্ষণ বেশি অবস্থান করতেন উম্মুল মেনিন জায়নাব বিনতে জাহাসের ব্যাপারে উম্মুল মেনিন আয়েশা রাদিয়া আল্লাহু আনহার অন্তরে বিশেষ ঈর্ষা কাজ করত यर्षा व गीरा किधरण्पर्म आगे विस्तारित आलोचना करी उम्मुल मिनीन आएसारदी अल्लाहर जीवनी आलोचनार समय कई विषय पुनर विस्तारित व्याख्या प्रयोजन नहीं आपात शुद्ध एतटुकू जेने रखें जथेष जतीन मध्य स्वमर ब्यापारे परस्परिक ईर्षा बोध अर्थात स्वमी भलोबासा और मनोज पाँव क्षेत्र में पारस्परिक्त यहाँ खुबी स्वाभाविक एक विषय जत कार क्यों कारो प्रति जुलूम ना करबें সেই জন্য তাদেরকে দোষারোপ করার কিছু নেই উমুল মিনিন আয়েশার আদি আনহা বলেন জাইনাব ছাড়া অন্য কোনো স্ত্রীর প্রতি রাসুলের ভালোবাসা আমাকে এতটা কষ্ট দেয়নি যদিও সাহাবিদের সকলেই জানতেন নবী সাল্লাহ উল্লাহসাল্লাম উমুল মিনিন আয়েশার আদি আল্লাহু আনহাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন এবং উমুল মিনিন আয়েশার আদি আল্লাহু আনহা নিজেও এই বিষয়টি জানতেন এরপরেও আমরা দেখতে পাই আয়েশার আদি আল্লাহু আনহা এবং জাইনব বিনতেজাহাস রদি আল্লাহু আনহা তারা প্রায়ই একজন আরেকজনের সাথে মধুর তর্কে লিপ্ত হতেন এবং তারা তর্ক করতেন যে কার মর্যাদা বেশি রাসুলের কাছে কে অধিক প্রিয় আবার যখন পরস্পরের বিরুদ্ধে কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হতো তখন একে অন্যের অকুণ্ঠ প্রশংসা করতেন সত্য ও ন্যায়ের ভিত্তিতে কাজেই তাদের সেইসব আচরণে দোষ দেওয়ার মতো কিছু ছিল না আয়েশা রাজি আল্লাহু আনহা এবং জাইনাবিন্তেজাহ রাজি আল্লাহু আনহার তর্ক বিতর্ক সম্পর্কে অনেক মজার ঘটনা আছে একই ঘটনার উদাহরণ দিচ্ছি একদিন রাসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লাম ছিলেন উমুল মু মিনীন আয়েশার দি ঘরে সেদিন সেখানে অন্যান্য উম্মুল মিনীনরাও ছিলেন প্রতিদিন রাতে যে স্ত্রীর ঘরে রাসুলুল্লাহ সাল্লামের থাকার কথা ছিল সেখানে প্রত্যেক স্ত্রী এসে জড়ো হতেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদের সাথে বসতেন গল্প করতেন এরপর সবাই যার ঘরে চলে যেতেন আর রাসুল্লাহ সালি সাল্লাম থেকে যেতেন যে স্ত্রীর সাথে সেদিন থাকার কথা সেই স্ত্রীর ঘরে এমনই একটি দিনের কথা একদিন রাতে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ছিলেন আয়েসার আদি আল্লাহু আহার ঘরে তখন জাইনাব রদি আল্লাহু তিনিও সেখানে এলেন রসুল্লাহ সাল্লাহ আলহাম কোনো এক কারণে জাইনাব বিনতে তেজাহাসের দিকে হাত বাড়ালেন কিন্তু এই দৃশ্য দেখে আয়েসার আদি আল্লাহু আহা বলে উঠলেন সে তো জাইনাব অর্থাৎ আমার ঘরে থাকার দিনে আপনি জাইনাবের দিকে হাত বাড়াচ্ছেন ফলে রাসুল্লাহ সল্লা উলাইসাল্লাম নিজের হাত গুটিয়ে নিলেন তখন সেখানে শুরু হল আয়েশা রদি আল্লাহু আহা এবং জাইনাবিনদের জাহাশ রদি আল্লাহার মধ্যে কথা কাটাকাটি তারা দুজন তর্ক করতে লাগলেন তাদের গলার আওয়াজ উঁচু হতে লাগলো ওদিকে মসজিদে নওয়বি থেকে সলাতের ইকামত দেয়া হলো এমন সময় আউুকর রদি আল্লাহ আহু সেদিক দিয়ে যাচ্ছিলেন আউুবকর রদি আল্লাহুয়ানহু শুনতে পেলেন তার মেয়ে আয়েশা রাসুলের ঘরে জোর গলায় কথা বলছে আর জাইনাবের সাথে কথা কাটাকাটি করছে এটা শুনতে পেরে আবুকর রদি আল্লাহু আনহু বলে উঠলেন ইয়া রাসুল আপনি বের হয়ে আসুন আর ওদের দুজনের মুখে মাটি ছুঁড়ে দিন অর্থাৎ আউ বকর বোঝালেন আপনি ওদের মুখ বন্ধ করে দিন তখন নবী সাল্লাহ সে কক্ষ থেকে বের হয়ে এলেন এদিকে আউবকর আদি আল্লাহু গলা শুনে আয়েশা রদি আল্লাহু বুঝতে পারলেন আজকে তার পিতা আউবকর তাকে শাসন করবেন তাই আয়েসা রাদি আল্লাহু আফসোস করে বলতে লাগলেন হায় এখন তো নবী সাল্লু আলাইসাল্লাম সালাত আদাই করতে চলে যাবেন আর এরপর আউ বকরে সে আমাকে আচ্ছা মতো বকাবকি করবে গালমন্দ করবেন এবং হলও তাই রাসুলুল্লাহ সাল্লাহামের সাথে সলাদ শেষ করার পর আউ বকর রদি আল্লাহু আনহু এলেন আয়েশার কাছে এবং তাকে কিছু করা কথা শুনিয়ে দিলেন লক্ষণীয় বিষয় হচ্ছে সমস্ত উম্মুল মিনীন্দের মধ্যে এই দুইজন অর্থাৎ আয়েশা রদি আল্লাহুয়ানহা এবং জাইনাব বিনতে জাহাশ রদি আল্লাহুয়ানহা তাদেরকে বিয়ে করার জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছিল রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসলামের কাছে কাজেই এই দুইজন যদি এই বিষয় নিয়ে অন্যান্য স্ত্রীদের উপরে গর্ব করতেন তাহলে এটা তো অবশ্যই গর্ব করার মতোই বিষয় আয়েশা রাদি আল্লাহ আহাকে বিয়ে করার জন্য স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছিল রাসুলুল্লাহ সাল্ল্লা আলাইস্লামকে আর জাইনাব্বিন তে জাহাসের বিয়ে সরাসরি আল্লা তাল্লাহ দিয়েছেন কোরআনের আয়াত নাজিল করে এ কারণে এই দুজনের মধ্যে কার মর্যাদা বেশি রাসুলের কাছে কে বেশি প্রিয় এটা নিয়ে যখন তারা তর্ক করতেন রাসুলুল্লাহ সাল্লাহ উল্লাহাম এইসব বিষয়ে নাক গোলাতেন না তিনি তাদেরকে তাদের মতো ছেড়ে দিতেন কথা বলার সময় এই দুইজন উম্মুল মিনিন দুজনেই আর চোখে দেখতেন রাসুলুল্লাহ সাল্লু আসলামকে মনে মনে তারা আশা করতেন যদি রাসুল্লাহ সাল্লু আলু আসলাম তাদের পক্ষে কোনো একটা কথা বলতেন কিন্তু রাসুল্ল্লা সাল্লু আসলাম কিছুই বলতেন না তিনি চুপ থাকতেন একবার আয়েশা রাদি আল্লাহু আনহা তর্ক দিয়ে জাইনাব বিনতে জাহাশ রাদি আল্লাহু আনহাকে একেবারে খামোশ করিয়ে দিলেন চুপ করিয়ে দিলেন তখন জাইনাব রাদি আল্লাহু আনহা আর চোখে তাকালেন রাসুলের দিকে যদি রাসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম জাইনাব মিনতেজাহাসের পক্ষে কিছু একটা বলতেন কিন্তু রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম মুচকি হাসলেন আর শুধুমাত্র এতটুকু বললেন আয়েশা সে তো আবু বকরের মেয়ে অর্থাৎ আবু বকর রদি আনহু যেমন বাগ্মি ব্যক্তি ছিলেন তার মেয়ে হিসেবে আয়েশা রাদি আনহাও একজন বাগ্মি ব্যক্তি সুতরাং এই যখন অবস্থা তখন হঠাৎ করে গত কয়েক বিকেল ধরে রাসুলুল্লাহ সাল সাল্লাম কেন জাইনাব বিনতে তেজাহের ঘরে একটু বেশি সময় কাটাচ্ছেন কি এর রহস্য এটা জানার জন্য অস্থির হয়ে উঠলেন উমুল মমিন আইসা রাদি আনহা। অবশেষে তিনি তদন্ত করলেন এবং তদন্ত করে জানতে পারলেন কোনো এক মহিলা জাইনাবের কাছে মধু পাঠিয়েছে আর জাইনাব বিন তেজাহ রদি আল্লাহু প্রতিদিন বিকেলে সেই মধু খাওয়ান রাসুল উল্লাহ সাল্লু আলাইহসাল্লামকে উল্লেখ্য মধু এবং মিষ্টি অর্থাৎ হালুয়া এগুলো ছিল রসুল উল্লাহ সাল্লাহামের প্রিয় খাবার পছন্দের খাবার এই তথ্য জানার পর উম্মুল মেনিন আশারদি আল্লাহুয়ানহা একটি ফোন দিয়ে আটলেন এবং এই ফন্দি অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সহকারী হিসেবে নির্বাচন করলেন উম্মুল মেনিন হাফসার দিয়াল্লাহুয়ানহাকে আয়েশার তুলনায় হাফসা বয়সে কয়েক বছরের বড় হলেও আগেই উল্লেখ করেছি তাদের দুজনের মধ্যে বোঝাপড়া ছিল বেশ ভালো সম্পর্ক ছিল অনেকটাই বান্ধবীর মতো ফলে তারা দুজন একজোট হলেন উল্লেখ্য রাসল্লাহ সালুল্লাহলামের স্ত্রীদের মধ্যে দুই পক্ষ ছিল এক পক্ষে ছিলেন আয়েশা হাফসা, সাউদা এবং সাফিয়া রদি আল্লাহু আনহনা তাদের হুজরা বা কক্ষগুলো ছিল এক দিকে। আর অন্য দিকে ছিলেন উম্মে সালামা জায়নাব এবং অন্যান্য স্ত্রীগণ তাদের কক্ষগুলো বা হুজরাগুলো ছিল আরেকদিকে সুতরাং আয়েশা রদি আল্লাহু আন্নার পক্ষে যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন যে রাসুল্লাহ সাল আলহ সাল্লাম যখনই তাদের কাছে আসবেন তারা বলবেন ইয়া রাসুল্লাহ আপনার মুখে কিসের জন্য গন্ধ পাচ্ছি जवाब में रसल्लाह सल्लाह सल्लम मधुपान करखा जवाब दीबें मन हे एटाफिर मागा मागाफिर ये शब्दी मागफुर शब्द बहु वचन ये मूलत मरुभूमि जन्मान एक प्रकार गाच ए गाचर फुल से फुल मऊमाची मधु आहरण करत से फुलर किटु गन्ध छ रसुल्लाह सल्लाह सल्लम तो दुर्गन्धुक्त कोसंद करतना कारण अत्य परिपाटी एच्छन्न एक मानूष कहे উম্মুল মিনীন্দিনরা তাদের কয়েকজন যখন ফোন দিয়ে আটলেন রসুলুল্লাহ সাল্লু আসলাম কাছে এলে তারা সবাই বলবেন ইয়া রাসুল্ল মনে হচ্ছে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি তখন স্বাভাবিকভাবেই রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম সেই মধু আর খেতে চাইবেন না এটাই ছিল পরিকল্পনা যেই পরিকল্পনা সেই কাজ আয়েশারদীয় আল্লাহু আনহা নিজে এই ঘটনা বর্ণনা করে বলেছেন রাসুল্ল্লাহ সাল্লাহিসাল্লাম জায়না বিনতে জাহাসের ঘরে মধু পান করতেন এবং তাকে খুশি করার জন্য কিছু সময় বেশি তার কাছে অবস্থান করতেন एरपर एक दिन अमी और हाफसा दूजने मिले सिद्धान निलंजे रसल्लाह सल्लाह सल्लम जख तुमार का छे एबंग आमार घरे आस तक हमारा बलब बो, मन हे अपनी मागाफिर खेन अपनार मुखे एर गवा यल एरपर रसुल्लाह सल्लाम जवाब दिल्ली मागाफिर खाई तबी जैनवर घरे मधुपान करी एटा करबना ए रसुल्लाह सल्लाह सल्लम तुम्हें एक कथा कारो का बोलो न अर्थात रसुल्ला सल्लाहल्लम जर मधु पान करवें ना यान संश्लिष्ट स्त्री गोपन रखते बोलें उद्देश्य हे जान मधु परवशनकरी स्त्री अर्थात जैन बिन्ते जहादी अल्लाहुआन मने कष्ट ना पान ये रसुल्लाह सल सल्लाह सल्लम कसम करल कख मधुपान करबें ना कितु मधु तो हराम खाद्य नए निजे स्त्री के सन्तुष्ट करार्जन एक हालाल खबर के निजे ऊपर हराम कर रसुल्लाह सल्लाह सल्लमित्मतर जो आदर्श কাজেই এই বিষয়ের প্রেক্ষিতে আলা রাসুলের এই আচরণকে সমর্থন করলেন না তখন আল্লাহআালাহ এই আয়াত নাজিল করলেন যেখানে আল্লাহআাল্লাহ বলেছেন হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য কেন সেটা নিজের উপরে হারাম করে নিলেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াময় অধিকাংশ বর্ণনা মতে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম হাফসার কাছে এসে এই কথাটি গোপন রাখতে বলেছিলেন কিন্তু উমুল মোমিন হাফসারাদি আল্লাহু আনহা সেই কথাটি গোপন রাখতে পারলেন না তিনি সেটা প্রকাশ করে দিয়েছিলেন আয়েশা রাদি আল্লাহু আনহার কাছে এবং এই কথাই আল্লাহ তায়াল্লা সুরা তাহরিমের তৃতীয় আয়াতে উল্লেখ করেছেন এভাবে যে আল্লাহ বলেছেন যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন অতঃ্পর সেই স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ তালা নবীকে সেই খবর জানিয়ে দিলেন তখন নবী সেই বিষয়ে স্ত্রীকে কিছু বললেন আর কিছু বললেন না নবী যখন তার স্ত্রীকে এই কথা জানালেন তখন স্ত্রী বললেন কে আপনাকে এই কথা জানালো নবী জবাব দিলেন যিনি সর্বজ্ঞ ওয়াকি ফহাল তিনিই আমাকে অবহিত করেছেন এটাই ছিল সুরাত আহরিমের শুরুর দিকের আয়াতগুলো নাজিল হওয়ার ঘটনা তবে এই আয়াতগুলো নাজিল সম্পর্কে আরেকটি ঘটনাও রয়েছে যদিও সনদের বিশুদ্ধতার দিক থেকে সেই ঘটনাকে অনেকে তুলনামূলকভাবে দুর্বল বলেছেন আবার কেউ কেউ নির্ভরযোগ্য বলেছেন এক্ষেত্রে আলেমরা উভয় ঘটনাকে সমন্বয় করেছেন এভাবে যে একাধিক ঘটনার কারণেও এই আয়াতগুলো নাজিল হতে পারে আল্লাহ তাল এই ব্যাপারে সবচেয়ে ভালো জানেন এই আয়তের সানি নজুল হিসেবে দ্বিতীয় যেই ঘটনাটি বর্ণনা করা হয় এবার আমরা সেটি উল্লেখ করছি দ্বিতীয় ঘটনাটি হচ্ছে সপ্তম হিচড়িতে মিশরের রাজা মোকাউকিসের কাছে ইসলামের দাওয়াত দিয়ে রাসুল্ল সাল্লাম চিঠি পাঠিয়েছিলেন এবং সাথে একজন দূত বা প্রতিনিধি পাঠিয়েছিলেন সেই চিঠির জবাবে মোকাউকিস সেই ইসলাম গ্রহণ না করলেও রাসুলের পাঠানো দূত প্রতিনিধি অর্থাৎ সেই পত্রবাহকের সাথে সম্মানজনক আচরণ করেছিল এবং রসুল্লাহ সাল্লা উলাইসাল্লামের জন্য সে দুইজন দাসী উপহার দিয়েছিল তাদের মধ্যে একজনকে রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম নিজের কাছে রাখেন তিনি হচ্ছেন মারিয়া কিপ্তিয়া আর অন্য দাসীকে রাসুল উহ সাল্লাহ্লাম উপহার দেন হাসান বিন সাবিত রাজিয়াল্লাহু আনহুর কাছে উল্লেখ্য সেই যুগে দাস দাসীর প্রচলন ছিল এবং ইসলামী শরীয়তে এটাকে নিষিদ্ধ করা হয়নি এই দাসদাসী প্রথা এটা সম্পর্কে এবং মারিয়া কিপ্তিয়া রাজি আল্লাহুয়ানহা সম্পর্কে আমরা এই সিরিজের শেষ পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ আপাতত আমরা এতটুকু জেনে রাখতে পারি মারিয়া কিফতীয়া আনহা মদিনায় আসার পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার গর্ভ থেকে রসুল্লাহ সুল্ল্লাহ ইসলামের পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন মারিয়া কিপ্তিয়া রদিউল্লাহু আহা তিনি ছিলেন বেশ সুন্দরী এবং তার বয়সও ছিল কম উমুল মিনিন আয়েশা আনহা তার ব্যাপারে বর্ণনা করে বলেছেন আমি মারিয়া ছাড়া অন্য কোনো মহিলাকে এতটা ঈর্ষা করিনি কারণ তিনি ছিলেন ডাগর চোখের অধিকারিনী ফর্সা কোকরাচুলের এবং অন্যদের তুলনায় বেশ সুন্দরী রাসুল তাকে বেশ পছন্দ করতেন এবং রাত ও দিনের অনেকটা সময় তার কাছে কাটাতেন একদিনের ঘটনা একবার রাসুল উল্লাহ সাল্লিয়াম উমুল মিনিন হাফসা রদি আল্লাহু আনহার কক্ষে আসলেন কিন্তু সেই দিন হাফসা তার বাড়িতে ছিলেন না সেখানে ছিলেন না এমন সময় মারিয়া কিপ্তিয়া রদি আনহা সেখানে ঘোরাঘুরি করছিলেন তিনি হাফসার আদি আনহার কক্ষে প্রবেশ করলেন এবং রাসুল্ল সাল্লু আলহামও সেখানে ছিলেন এর কিছুক্ষণ পর উমুল মেনীন হাফসার আদি আল্লাহু আনহা তার কক্ষের সামনে এলেন এবং তিনি বুঝতে পারলেন ঘরের ভেতরে মারিয়া কিপ্তিয়ার আদী আনহা এবং রাসুল্ল্লাহ সল্লাহু আলহু আসাল্লাম আছেন এ কারণে হাফসার আদি আনহা লজ্জা পেয়ে তিনি কক্ষে প্রবেশ করলেন না বরং দরজার পাশে ঘরের বাইরে বসে রইলেন কিছুক্ষণ পর রাসুল উল্লাহ সাল্ল্লাহি আসাল্লাম কক্ষ থেকে বের হলেন এবং তিনি দেখেন ঘরের বাইরে হাফসার আদি আল্লাহু চিন্তিত এবং মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছেন রাসুলকে বের হতে দেখে হাফসার আদি আল্লাহু আনহা বললেন আল্লাহ রাসুল আপনি কি না আমার দিনে আমার ঘরে আমার বিছানায় এবং আমার সাথে এমন একটি কাজ করলেন যা অন্য কোনো স্ত্রীর সাথে করেননি অর্থাৎ রসুল আল্লাহ সাল্লাহাম হাফসার আদি আল্লাহু আনহার ঘরে মারিয়া গিপ্তের আদি আল্লাহু আনহার সাথে সময় কাটিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ উল্লাহসাল্লাম এই ঘটনা ছড়িয়ে পড়া অপছন্দ করলেন তাই হাফসার আদি আল্লাহু শান্ত রাখতে চাইলেন কিন্তু হাফসার সেই সময় রাগান্বিত অবস্থায় ছিলেন তাই হাফসার আদি আল্লাহু খুশি করার জন্য রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম কসম করে বললেন যে আমি মারিয়াকে আমার উপরে হারাম করে নিলাম এবং কখনও তার কাছে আর যাব না এই কথা শুনে হাফসারদি আল্লাহু আহ্হা তিনি খুশি হয়ে গেলেন লক্ষণীয় হচ্ছে রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম চেয়েছিলেন এই বিষয়টি গোপন থাকুক এই কারণেই তিনি হাফসারদি আল্লাহু আহ্নার কাছে এই তথ্যটি গোপন রাখা এই বিষয়টি একটি আমানত হিসেবে দিয়েছিলেন क्यों हाफसार अदी अल्लाहुआन यथाटी गोपन रखते करें प्रसंगे मंतब्य करे उम्मुल मिनीन आयसार अदी अल्लाहुआन जा सारा हे हाफसा तक बुझते परलें खुशी करार्जन रसल्ला सल्लाहम एक बैध विषय के एक हालाल विषय के निजे ऊपर हराम कर सूतरा हफसा के खुशी करार्जन एक विशेष कसम करे हाफसार अदी अल्लाहुआन अन्न्य स्त्री ऊपर गर्व करार एक सूझ पेलें फले कथाटी और गोपन रखते परलें ना আয়েশা রদি আল্লাহু কাছে এসে এই কথাটি বলে দিলেন পরবর্তীতে রাসুল্ল সাল্লাইসাল্লাম যখন এই সংবাদ জেনে যান তখন তিনি হাফসারাদি আল্লাহু আনহার উপরে অসন্তুষ্ট হলেন এখানে প্রসঙ্গত একটি বিষয় জেনে রাখা প্রয়োজন রাসুল উহ সাল্লাহ সাল্লাম যা করেছেন সেটা নিঃসন্দেহে হালাল ছিল অর্থাৎ হাফসার আদি আনহা যখন সেখানে ছিলেন না আর মারিয়া কিপ্তিয়া রদি আল্লাহু আনহা তিনি রাসুল্ল্লাহ সাল্লাহসাল্লামের জন্য বৈধ ছিলেন শরীয়ত সম্মত দাসী ছিলেন তার সাথে সময় কাটানো আল্লাহ রসুলের জন্য হালাল ছিল সুতরাং রাসুল্ল সাল্লি সাল্লাম নিন্দনীয় কিছু করেননি কিন্তু হাফসার আদি আল্লাহু আনহা মনে আঘাত পেয়েছেন দেখে রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে খুশি করতে চেয়েছিলেন আর এ কারণেই আল্লাহ তাল্লাহ যে এই বিষয়কে রাসুলের জন্য হালাল করেছেন এমন একটি বিষয়কে তিনি নিজের উপরে হারাম করে নেওয়ার কসম করেছেন যা রাসুল হিসেবে তার জন্য করা উচিত হয়নি এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ আল্লাহ রাসুল উহ সাল্লাহ সাল্লামকে কসম ভঙ্গের কাফারা আদায়ের নির্দেশ দেন এবং ওই দুইজন স্ত্রীকে ক্ষমা প্রার্থনা বা তৌবা করার সাপেক্ষে মাফ করে দেন সেই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ উক্ত আয়াত নাজিল করেছেন যেখানে আল্লাহ মুমিনিন। তোমাদের দুইজনের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে যদি তোমরা দুজন তাওবা করো তাহলে ভালো কথা আর যদি নবীর বিরুদ্ধে একে অন্যকে সাহায্য করো তাহলে জেনে রেখো আল্লাহ জিব্রাইল এবং সৎকর্ম মুমিনরা নবীর সহায় ও পরন্তু ফেরস্তাগণ তার সাহায্যকারী এই দুইজন স্ত্রী কারা এই প্রসঙ্গে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহুমা বলেন আমি নবী সল্ল্লাহ ইসলামের স্ত্রীদের মধ্যে ওই দুইজন স্ত্রী সম্পর্কে অমর ইব্দুল খত্তাব রাদি আল্লাহ আনহুর কাছে জিজ্ঞাসা করতে সবসময়ই আগ্রহী ছিলাম কিন্তু অমর ইব্দুল খত্তাব রাদি আল্লাহু আনহুর যে গুরুগম্ভীর ব্যক্তিত্ব এই কারণে ইবনে আব্বাস এই প্রশ্ন করতে সাহস পাচ্ছিলেন না এভাবে এক বছর পর্যন্ত ইবনে আব্বাস অপেক্ষা করতে থাকলেন এবং সুযোগের অপেক্ষায় থাকলেন যে যদি কখনও ওমর ইবনুল খতাব রাদি আল্লাহওয়ানহুকে খোশ মেজাজে দেখেন তাহলে সুযোগ বোঝে এই প্রশ্ন করবেন এবং সেই দুইজন স্ত্রীর ব্যাপারে জেনে নেবেন ইবনে আব্বাস বলছেন একবার আমি ওমর রাদি আল্লাহুয়ানহুর সাথে হজের সফরে রওনা দিলাম সফরের এক পর্যায়ে অমর ইবনুল খতাব রাস্তা থেকে নেমে গেলেন প্রাকৃতিক কাজে সারা দিতে তিনি বলছেন আমিও ওমর ইবনুল খতাবের সাথে গেলাম এবং একটি পানির পাত্র নিয়ে অপেক্ষা করতে লাগলাম ওমর ইবনুল খাত্তাব প্রকৃতির ডাকে সারা দিয়ে ফিরে এলেন আর আমি সেই পানির পাত্র থেকে ওমর ইবনুল খাত্তাবের দুই হাতে পানি ঢালতে লাগলাম আর ওমর রাজি আল্লাহুয়ানহু অজু করতে লাগলেন এভাবে উপযুক্ত সুযোগ পাওয়ার পর ইবনে আব্বাস রাজি আনহুমা প্রশ্ন করলেন আমিরুল মিনিন নবী সাল্লাহসাল্লামের স্ত্রীদের মধ্যে সেই দুইজন স্ত্রী কারা ছিলেন যাদের সম্পর্কে আল্লাহাল্লাহ বলেছেন যদি তোমরা দুইজন তওবা করো তাহলে সেটাই হবে তোমাদের জন্য উত্তম কেননা তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে এই কথা শুনে ওমর ইবনুল খাত্তা বললেন হে ইবনে আব্বাস বড় আশ্চর্যের বিষয় যে তুমি এই কথা জানো না সেই জন হচ্ছেন আইসা এবং হাফসা র্দি আল্লাহুমা তখন ইবনে আব্বাস উমর রাদি আল্লাহুয়ানহুকে বললেন আল্লাহর কসম আমি এক বছর ধরে এই বিষয়টি আপনাকে জিজ্ঞাসা করব বলে ইচ্ছা করে আসছিলাম কিন্তু ভয়ের কারণে প্রশ্ন করতে সাহস পাইনি তখন ওমর রাদি আল্লাহুয়ান্ন বললেন কখনো এই রূপ করবে না বরং আমার কাছে কোনো বিষয়ের জ্ঞান আছে বলে যদি ধারণা করো তাহলে অবশ্যই সেই বিষয়ে প্রশ্ন করে জেনে নেবে যদি কোনো বিষয় আমার কাছে জানা থাকে তাহলে আমি অবশ্যই তোমাকে তা জানাবো সুরাত তাহরিমের সেই আয়াত নাজিল হওয়ার সাথে আরও কিছু ঘটনা জড়িত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এইলার ঘটনা বা যেই ঘটনার কারণে রসুল্ল সাল সাল্লাম তার স্ত্রীদের থেকে প্রায় এক মাস আলাদা ছিলেন সেই ঘটনা কী ঘটেছিল তখন কেন রসুল্ল সাল্লুসাল্লাম তার স্ত্রীদের কাছ থেকে এক মাস পৃথক ছিলেন ওমর আদি আল্লাহ সেই পুরো ঘটনা খুলে বলতে শুরু করলেন অমরুব খাতা রাদি আল্লাহ বললেন ওয়াকুন্না মা কুরাইশিনিবুন কদিম না নিসা। আন সরি আলা কৌম নিবু হুম নিসা উ হুম আমরা কুরাইশরা কুরাইশ গোত্রের পুরুষরা মহিলাদের উপরে প্রভাবশালী ছিলাম কিন্তু আমরা যখন মতিনায় আনসারদের কাছে আসলাম তখন আমরা দেখতে পেলাম এখানকার নারীরাও পুরুষদের উপরে প্রভাব বিস্তার করে ধীরে ধীরে আমাদের মহিলারাও আনসারী মহিলাদের রীতিনীতি গ্রহণ করতে লাগলো অন্য সূত্রে ওমর ইবুল খত্তাব রাদি আল্লাহু আহু বলেছেন এভাবে জাহিলি যুগে আমরা নারীদের প্রতি তেমন একটা গুরুত্ব দিতাম না এরপর আল্লাহ তাল্লাহ তাদের প্রতি যা অবতীর্ণ করার অবতীর্ণ করলেন এবং তাদের জন্য যা নির্ধারণ করার তা নির্ধারণ করলেন এরপর অমর ইবনুল বলছেন একদিন আমি আমার স্ত্রীকে কোনো এক কারণে ধমক দিলাম সাথে সাথে সে আমার কথার পাল্টা উত্তর দিল এই পাল্টা উত্তর দেওয়া আমার পছন্দ হলো না এই দৃশ্য দেখে আমার স্ত্রী আমাকে বলল আমার পাল্টা উত্তর দেওয়া দেখে আপনি এত অসন্তুষ্ট হচ্ছেন কেন আল্লাহর কসম নবী সাল্লাইসাল্লামের স্ত্রীরাও তো তার কথার পাল্টা জবাব দিয়ে থাকেন এমন কি কোনো কোনো স্ত্রী রাত পর্যন্ত পুরো দিন তার কাছ থেকে আলাদা থাকেন অন্য সূত্রে বিষয়টির বর্ণনা এসেছে এভাবে অমর খাত্তাবাব রাদি আল্লাহানাহু বলেছেন আমি একদিন কোনো এক বিষয়ে চিন্তা করছিলাম এমন সময় আমার স্ত্রী আমার কাছে এসে বললো আপনি যদি এরূপ এরূপ করতেন তাহলে ভালো হতো অমর বললেন এই বিষয়ে তোমার কি দরকার তুমি এখানে কেন এসেছ আমি যে বিষয়ে চিন্তা ভাবনা করছি তুমি তাতে নাক গোলাচ্ছ কেন তখন অমরের স্ত্রী বললেন খাত্তাবের পুত্র আপনি তো আমাকে মুখই খুলতে দিচ্ছেন না কী আশ্চর্যের বিষয় অথচ আপনার নিজের মেয়ে রাসুল্ল সাল্লাস্লামের কথার পাল্টা জবাব দেয় যার ফলে এমন সারা এমনকি সারাদিন রাসুল্লাহ সাল্লাসাল্লাম অসন্তুষ্ট অবস্থায় থাকেন এই কথা শুনে অমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহুয়ানহু ঘাবড়ে গেলেন এবং তিনি বললেন যে এরূপ করছে সে নিশ্চয়ই অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপর সাথে সাথে অমর ইবুল খাতাব রাদি আল্লাহওয়ানহু ঘরের বাইরে যাওয়ার যে জামাকাপড় সেটা পরে হাফসারাদি আল্লাহর কাছে গেলেন এবং গিয়ে বললেন হাফসা তোমাদের মধ্যে কেউ কেউ নাকি রাত পর্যন্ত সারা দিন আল্লাহ রাসুলকে অসন্তুষ্ট অবস্থায় রাখে হাফসা বললেন হ্যাঁ ওমর বললেন তাহলে তো সে নিশ্চয়ই বরবাদ হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমার কি এই ভয় হয় না যে আল্লাহর রাসুল অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে না আর এর ফলে তুমি ক্ষতিগ্রস্ত হবে বরবাদ হয়ে যাবে খবরদার রাসুলের সাথে কখনও বাড়াবাড়ি করবে না এবং তার কথার কখনো পাল্টা জবাব দিবে না তার কাছ থেকে দূরে থাকবে না তোমার যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আমাকে বলবে এরপর ওমর আদি আল্লাহুআ আরও বললেন আর তোমার প্রতিবেশী যদি তোমার থেকে অধিক সুন্দরী হয় এবং রাসুলের কাছে অধিক ভালোবাসা প্রাপ্ত হয় এটা যেন তোমাকে ধোঁকায় না ফেলে এর মাধ্যমে তিনি বোঝালেন আয়েশা রাদি আল্লাহু আনহার কথা অর্থাৎ ওমর ইব্দুল খাতা আব রাদি আনহু হাফসাকে বললেন আয়েসার মর্যাদা আর তোমার মর্যাদা এক নয় আয়েশা যেভাবে রাসুলের সাথে মান করেন সেটা তোমার জন্য মানায় না এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ওমর ইব্দুল খাত্তাব রাদি আনহুর মানসিকতা তিনি চাইতেন তার মেয়ে যেন আল্লাহ রসুল সাল্লা উল্লা সাল্লামের সাথে উত্তমভাবে ঘর সংসার করেন এবং স্বামী রসুদুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে কখনোই কোনো বিষয়ে অসন্তুষ্ট না করেন কোনো কষ্ট না দেন এ কারণেই তিনি নিজে উদ্যোগী হয়ে মেয়েকে উপদেশ দিতেন ওমর রাদি আল্লাহু আহুর ছিলেন এই ধরনের স্পষ্টভাষী এবং উদ্যোগী একজন মানুষ ওমর ইবুল খাতাব রাদি আনহুর সেই মিশন সেখানেই শেষ হল না তিনি সেখান থেকে বের হয়ে অন্যান্য উমুল মিনীন্দের কাছেও যেতে লাগলেন প্রথমে তিনি গেলেন উম্মে সালামা রদি আল্লাহু কাছে ওমর বলছেন উম্মে সাল্লামার সাথে আমার আত্মীয়তা সম্পর্ক ছিল তাই আমি তার সাথে কথা বললাম উম্মে সাল্লামা রদি আল্লাহু বললেন কি আশ্চর্য বিষয় হে খাত্তাবের পুত্র আপনি সব বিষয়ে নাক গোলাতে চাচ্ছেন কেন আপনি কি রসুল্লাহ সালাহাল্লাম এবং তার স্ত্রীদের মধ্যের বিষয়েও নাক গোলাতে চাচ্ছেন ওমর বলেন এই কথা বলে উম্মো সালামা রাজি আনহা আমাকে এমনভাবে জব্দ করলেন যে আমি একেবারে খামোশ হয়ে গেলাম হতোদ্দম হয়ে গেলাম তাই আমি সেখান থেকে কেটে পড়লাম ইবনে আবি হাতিমের বর্ণনা এসেছে উম্মে সালামা অমর আদিআ আল্লাহুয়ানহুকে জবাব দিয়ে বললেন ওমর রাসুল আপনার থেকে কম ওয়াজ নসীহত জানেন না কাজেই আমাদেরকে আপনার ওয়াজ নসীহত করার দরকার নেই অমর আদি আল্লাহুয়ানহু বলেন এ কথা শুনে আমি আর কোনো কথা বললাম না সেখান থেকে চলে এলাম ওমর আদি আল্লাহওয়ানহু আয়সারদি আল্লাহু আনহার কাছেও গিয়েছিলেন ওমর আদি আল্লাহুয়ানহু আয়সার আদি আল্লাহু বললেন হে আবু বকরের মেয়ে আপনাদের অবস্থা কি এই পর্যায়ে নেমে এসেছে যে আপনারা রাসুল্লাহ সাল্লাসাল্লামকে কষ্ট দিচ্ছেন জবাবে আয়েশা রদি আনহা বললেন ওহে খাত্তাবের পুত্র আমাদের বিষয় নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন আগে নিজের ঘরের খবর নিন ওমর বলেন তখনই আমি হাফসার কাছে এলাম এবং তাকে উপদেশ দিলাম এরপর হাফসার রদিয়াল্লাহুয়ানহাকে ওমর ইব্দুল খতাব রাজিউল্লাহুয়ানহু দিয়ে উপদেশ দিয়েছিলেন অর্থাৎ স্বামী রাসুল্লাহ সলাল্লাহ উল্লা ইসলামের সাথে সদাচরণের উপদেশ দিয়েছিলেন সেই কথাগুলো আমরা একটু আগে উল্লেখ করেছি পিতা হিসেবে উমুল মিনিন হাফসা রাদি আল্লাহুয়ানহার প্রতিটি খিনাটি বিষয়ের প্রতি এভাবেই খেয়াল রাখতেন ওমর ইব্দুল খতাব রদি আল্লাহুয়ানহু এই ছিল অবস্থা এর মধ্যে একদিনের ঘটনা একদিন রাতে ওমর ইব্দুল খতাব রাদি আল্লাহুয়ানহু ঘুমিয়েছিলেন হঠাৎ করানার শব্দে প্রচণ্ড শব্দে তার ঘুম ভেঙে গেল ওমর রদি আল্লাহওয়ানহুর একজন আনসারি প্রতিবেশী জোরে জোরে করা নাড়তে লাগলেন ওমরের দরজায় স্বাভাবিকভাবেই ওমর এবুল খাত্তাউরাদি আল্লাহুয়ানহু ঘাবড়িয়ে গেলেন দ্রুত ছুটে এলেন এবং দরজা খুলে দেখেন সেই আনসারি সাহাবি দাঁড়িয়ে আছেন এবং তিনি বলছেন সাংঘাতিক ঘটনা ঘটে গেছে ওমর বললেন কি ঘটেছে গাস্তানের লোকেরা কি আমাদের উপরে হামলা করতে এসেছে সেই সময়ে সাহাবিদের মধ্যে আলোচনা চলছিল যে গাস্তান নামের আরবের একটি খ্রিস্টান গোত্র যারা আরব সীমান্তে বাস করত এবং তারা ছিল রোমানদের অনুগত তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোরা প্রস্তুত করছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এ কারণে অমর প্রশ্ন করলেন কাস্তানের লোকেরা কি আমাদের উপরে হামলা করতে এসেছে জবাবে সেই আনসারি সাহাবি বললেন না বরং তার থেকেও মারাত্মক ঘটনা আরও বিরাট ব্যাপার ঘটেছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন এ কথা শুনে অমর আব্দুল খাতাব রাদিয়া আল্লাহু আহ্ন প্রথমেই ভাবলেন তার মেয়ে মিনিন হাফসার রাজি আল্লাহু আহার কথা অমর বললেন তাহলে তো হাফসার সর্বনাশ হয়েছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আগেই ধারণা করেছিলাম এমন কিছু একটা করতে পারে এরপর দ্রুত কাপড় চোপড় পরে বাইরে বেরিয়ে এসে ওমর ইব্দুল খত্তাব রাদি আল্লাহওয়ানহু মসজিদে গেলেন এবং সেখানে রসুল্ল সাল আলহামের সাথে ফজরের সালাদ আদায় করলেন সালাদ শেষ হওয়ার পর রসুল্লাহ সাল্লাস্লাম কোনো কথা না বলে চুপচাপ চলে গেলেন তার চিলে কোঠার কক্ষে সেখানে তিনি একাকী অবস্থান করতে লাগলেন এই চিলে কোঠার কক্ষ বা দোতলা কক্ষ সেটা ছিল আয়েশারাদি আল্লাহু আহার ঘর সংলগ্ন সিঁড়ি দিয়ে সেই কক্ষে উঠতে হতো আল্লাহ রসুল সাল্ল ইসলাম বেশ কিছুদিন যাবৎ সেই কক্ষে একাকি থাকছিলেন এরপর ওমর ইবনুল খাতাব রাদি আল্লাহুয়ানহু হাফসারাদি আল্লাহু আহার কক্ষে গেলেন এবং গিয়ে দেখেন হাফসারদি আল্লাহুয় আহা কান্নাকাটি করছেন ওমর জিজ্ঞাসা করলেন এখন কাচ্ছ কেন আমি তো তোমাকে আগেই সতর্ক করেছি আল্লাহ রাসুল কি তোমাদেরকে তালাক দিয়েছেন হাফসা বললেন আমি জানি না তিনি আছেন ওই কক্ষে কেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম সেই সময়ে তার স্ত্রীদের থেকে আলাদা থাকছিলেন সেই সময়ে আরও কিছু ঘটনা ঘটেছিল রাসুলুল্লা সাল্লুসাল্সাল্লাম একবার ঘোড়া থেকে পরে আঘাত পেয়েছিলেন এবং রাসুল্ল সাল্লু আলু সাল্লামের স্ত্রীরা অর্থাৎ উমুল মিনিনরা তারা একযোগে আল্লাহ রসুলের কাছে আবেদন জানিয়েছিলেন যেন তাদের সংসারের খরচ বাড়ানো হয় জীবনমান বৃদ্ধি করা অর্থাৎ ঘুরপ্রোষ বৃদ্ধি করার আবেদন জানিয়েছিলেন এইসব বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রসুল সাল্লা উল্লাহ সাল্লাম তার স্ত্রীদের থেকে এক মাস আলাদা থাকবেন বলে কসম করেছিলেন সেই সময় রসুল্ল্লা সাল্লু আলাইসাল্লাম তার স্ত্রীদের উপরে কিছুটা অখুশি ছিলেন এভাবে কসম করে আলাদা থাকা এটাকে বলা হয়ে থাকে ইলা স্ত্রীদের অবস্থা সংশোধনের জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই কর্মপন্থা গ্রহণ করেছিলেন সেই এক মাস পৃথক থাকাকালে রসুল্ল সাল্লাহ সাল্লাম কোনো স্ত্রীর সাথে দেখা করেননি কথা বলেননি এদিকে উমাহাতুল মমিন রদি আল্লাহান হুন্না তারাও নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হন আর এই সুযোগে মুনাফিকরা প্রচার করতে লাগলো রাসুল্লাহ সদুল্লাহু আলহাম তার স্ত্রীদের থেকে আলাদা হয়ে গেছেন তিনি তার সব স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন সাহবাই কেরাম রাদি আল্লাহু আনহুম তারা এই ঘটনার পুরোপুরি সত্যতা নিশ্চিত হতে পারছিলেন না ফলে তাদের অন্তরে কাজ করছিল ব্যাপক অস্থিরতা ওমর ইবুল খাতাব রাজি আল্লাহু আনহু বলেন আমি হাফসার ঘর থেকে বের হয়ে মসজিদের মিম্বরের কাছে আসলাম এসে দেখি লোকজন মেম্বরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কেউ কেউ কান্নাকাটি করছে আমি সেখানে তাদের সঙ্গে কিছুক্ষণ বসলাম কিন্তু এরপর আমার মধ্যে উদ্যোগ প্রবল হল এবং আমার মধ্যে অস্থিরতা বেশি কাজ করলো আমি ভাবলাম রাসুল্ল সালিস্লাম যেই চিলে কোঠায় আছেন সেখানে যাব তাকে গিয়ে প্রশ্ন করব। ফলে রাসুল্লাহ সাল্লামের কাছে যাওয়ার জন্য ওমর ইবুল খাতা মসজিদ থেকে বের হয়ে এলেন সেই সিঁড়ির কাছে গেলেন এবং গিয়ে দেখেন সেখানে একজন হাফশি গোলাম দারোয়ান হিসেবে কাজ করছে ওমর ইব্দুল খাতিয়া আল্লাহবানহু সেই গোলামকে বললেন তুমি যাও তুমি ওমরের জন্য আল্লাহ রাসুলের কাছ থেকে অনুমতি নিয়ে আসো সেই গোলাম আল্লাহ রসুল্লাহ ইসলামের কাছে গেল একটু পর ফিরে এলো এবং বললো আমি রাসুলের কাছে আপনার কথা বলেছি কিন্তু তিনি কোনো কিছু জবাব দেননি চুপ ছিলেন ওমর বললেন আমি ফিরে এলাম এবং মেম্বারের পাশে বসা সেই লোকেদের কাছে গিয়ে আবার বসলাম কিছুক্ষণ পর আবার আমার মধ্যে অস্থিরতা কাজ করলো আমি আবার এসে সেই গোলাম সেই দারওয়ানকে বললাম তুমি আবার আমার জন্য অনুমতি নিয়ে এসো এভাবে দুইবার তিনবার একই ঘটনা ঘটল তৃতীয়বারেও গোলাম ফিরে এসে বললো আমি রাসুলের কাছে আপনার কথা উল্লেখ করেছি কিন্তু রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম কোনো জবাব দেননি তখন অমর ইবন খাতাবরাদি আল্লাহুয়ানহু চলে যাওয়ার আগে উচ্চ স্বরে বললেন রাসুল হয়তো ধারণা করেছেন আমি আমার মেয়ে হাফসার ব্যাপারে কথা বলার জন্য এখানে এসেছি আল্লাহর কোসম যদি রাসুল্ল সাল্লু আলু সাল্লাম আমাকে নির্দেশ দেন হাফসার শিরোচ্ছেদ করতে হবে আমি নিজেই তার শিরোচ্ছেদ করতে প্রস্তুত ওমর বলেন এই কথাগুলো আমি উঁচু বা জোর গলায় বললাম এরপর অমর ইব্দুল খত্তাবরাদি আল্লাহওয়ানহু যখন ফিরে আসছিলেন তখন দেখলেন রসুল্লাহ সলাল্লাহিস্লামের সেই দারোয়ান রবা তিনি ইশারায় ওমরকে ডাকছেন এবং উপরে যাওয়ার জন্য ইশারা করছেন তখন ওমর ইবুল খত্তাবরাদি আল্লাহানহু রসুল্ল সাল্লাহ উল্লাহ সাল্লামের সেই চিলকোঠার কক্ষে দোতলা কক্ষে প্রবেশ করলেন সেখানে প্রবেশ করার পর অমর ইবুল খত্তাবরাদি আল্লাহানহু দেখেন রসুল্ল সাল্লাহ আলাইস্লাম শুয়ে আছেন একটি খালি চাটায়ের উপরে সেই চাটায়ের উপরে কোনো চাদর নেই কোনো কিছুই বিছানো নেই আর রাসুল্লাহ সাল আলহিস্লাম হেলান দিয়ে বসে আছেন একটি বালিশে এবং সেই বালিশ হচ্ছে খেজুর পাতার ছোবরা ভর্তি একটি বালিশ সেই চাদরবিহীন চাটায়ে শুয়ে থাকার কারণে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের গায়ে তার পিঠে চাটায়ের দাগ পরে গিয়েছিল এই দৃশ্য দেখে ওমর ইব্দুল খত্ত আপরা দিয়ে আনহুর চোখে পানি চলে এলো অন্নবর্ণনা এসেছে ওমর ইবনুল খত বলেন আমি স্বচক্ষে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের ঘরে জিনিসপত্র কী আছে সেদিকে তাকালাম আমি দেখলাম সেখানে আছে একসা পরিমাণ, জব চামড়া রঙ করা হয় এই ধরনের কিছু গাছের পাতা আরও দেখতে পেলাম একটি ঝুলন্ত চামড়া যা পাকা করা হয়নি বা রঙ করা হয়নি ওমর বলেন এই দৃশ্য দেখে আমার দুই চোখ অশ্রূসিক্ত হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম অমরকে বললেন ওহে খাত্তাবের পুত্র তুমি কাচ্ছ কেন অমর বললেন আল্লাহর নবী আমি কেন কাঁদবো না এই চাটায় শুয়ে থাকার কারণে আপনার গায়ে দাগ বসে গিয়েছে আর এটা হচ্ছে আপনার কক্ষ এটা হচ্ছে আপনার কোষাগার এখানে এই সামান্য জিনিসপত্র ছাড়া আর কিছুই তো দেখতে পাচ্ছি না আর ওই যে কাফেরদের রাজাবাদশা রোমের বাদশাহ পারস্যের সম্রাট তারা কত আরামায় সে আছে বিলাস বৈভবের মধ্যে আছে ফলমূল এবং ঝর্ণায় পরিবেত হয়ে বিলাসী জীবনযাপন করছে অথচ আপনি কি না আল্লাহ রাসুল এবং তার মনোনীত ব্যক্তি আপনার কোষাগারের এই অবস্থা একথা শুনে রাসুল্লাহ সাল্লাম বললেন ওহে খাত্তাবের পুত্র তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমাদের জন্য রয়েছে আখিরাত আর ওদের জন্য রয়েছে এই দুনিয়া এই জবাব শুনে অমর ইবনুল খাত্তাব নিজের ভুল বুঝতে পারলেন এবং তিনি বললেন অবশ্যই আমি এতেই সন্তুষ্ট ইয়া রসুল আল্লাহ অন্নবর্ণনায় এসেছে রাসুলের এই কথা শোনার পর অমর ইবনুল খাত্তাব বললেন ইয়া রসুল আল্লাহ আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন কাফেরদের জন্য আছে দুনিয়ার ভোগবিলাস আর মুসলিমদের জন্য আছে আখিরাতের অফুরন্ত ভোগবিলাস সেই বিষয়ের উল্লেখ করেই আল্লাহ তায়াল্লা বলেছেন ওয়া ই রা এইতা রা এই না ইমান ওয়া মুলকান ক্যাবা যখন আপনি জান্নাতে দেখবেন তখন সেখানে দেখবেন এক নিয়ামত রাজি ও সুবিশাল রাজত্ব অমর ইবনুল খতাব রাদি আল্লাহ বলেন আমি যখন প্রথম রাসুলের কক্ষে প্রবেশ করি তখন আমি রাসুলের চেহারায় কিছুটা অসন্তুষ্টি বা রাগের চিহ্ন দেখতে পেয়েছিলাম এরপর রাসুলের মনোভাব হালকা করার জন্য ওমর ইবনুল খতাব বললেন ইয়া রাসুলাল্লাহ আপনার স্ত্রীদের কোনো আচরণ আপনার মনোকষ্টের কারণ হয়েছে কি আপনি যদি স্ত্রীদের থেকে পৃথক হয়ে থাকেন যদি তাদেরকে তালাক দিয়ে থাকেন তাহলে জেনে রাখুন সর্বশক্তিমান আল্লাহ আপনার সাথে আছেন তার সকল ফেরেস্তা জিব্রিল মিকাইল আমি আবু বকর সহ সকল ইমানদার মুমিনরা আপনার সাথে আছি অমর আদি আল্লাহ আনহুর এই যে উক্তি এই উক্তির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল করেছিলেন সেই আয়াতে আল্লা তাল্লাহ বলেছেন আর যদি তোমরা নবীর বিরুদ্ধে একে অন্যকে সাহায্য করো তাহলে জেনে রেখো আল্লাহ জিব্রাইল এবং সৎকর্ম পরায়ণ মোমিনা তার সহায় উপরন্তু ফের গন তার সাহায্যকারীন কুন্ন মুসলিম যদি নবী তোমাদের সব স্ত্রীদেরকে পরিত্যাগ করেন তাহলে সম্ভবত তার রব তাকে দিবেন তোমাদের থেকে উত্তম স্ত্রী যারা হবেন অনুগ্তা আজ্ঞাবহ ইমানদার সালাত আদায়কারী তওবাকারিণী এবাদতকারিনী রোজাদার অকুমারী কিংবা কুমারী ওমরাদু বলেন পর আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আবার প্রশ্ন করলাম ইয়া রাসুল্লাহ আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন এই প্রশ্ন শুনে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম অমর ইবনুল খাতাবের চোখের দিকে তাকালেন এবং বললেন না এই জবাব শুনে অমর ইবনুল খাত্তাব রাজিয়াহানাহু হাফ ছেড়ে বাঁচলেন এরপর সেই কক্ষের থমথম ভাব কাটিয়ে একটি সহজ পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি বললেন ইয় রসুল্লাহ আমরা কুরাইশদের পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব করতাম এরপর আমরা যখন এই মদিনাবাসীদের কাছে আনসারদের কাছে এলাম এখানে এসে দেখি এখানকার মহিলারা ও পুরুষদের উপরে প্রভাব খাটায় এই ব্যাপারে ওমর আদি আল্লাহওয়ানহু কিছু হালকা কথাবার্তা বললেন রাসুলের মনোভাব হালকা করার জন্য ওমর আদি আল্লাহুয়ানহু দেখলেন রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম উমরের কথা শুনে মুচকি হাসলেন এরপর ওমর ইবুল খাতাব রাদি আল্লাহওয়ানহু তার সেই পুরো মিশনের কথা বললেন অর্থাৎ তিনি এখানে আসার আগে উমুল মিনীন্দের সবার কাছ থেকে ঘুরে এসেছেন তাদেরকে সদুপদেশ দিয়েছেন কথা বলে এসেছেন সেই ঘটনা বিস্তারিতভাবে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের কাছে খুলে বললেন আর রাসুল্লাহ সাল্লি সাল্লাম তখন মুচকি হাসলেন ওমর ইবনুল খাত্তাব বলেন এভাবে আমি আল্লাহ রসুলের সাথে আলাপ করতে লাগলাম আর দেখলাম তার চেহারা থেকে রাগের চিহ্ন একেবারে চলে গেছে এবং তিনি এমনভাবে হাসলেন যে তার দাঁত দেখা যাচ্ছিল ওমর বলছেন রসুলের দাঁত ছিল সবার চেয়ে সুন্দর এরপর ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহনু বলেন হাফসা সেই কথাটি আয়েসার কাছে প্রকাশ করার কারণেই রাসুলুল্লাহ সালু আস্লাম তার স্ত্রীদের থেকে আলাদা ছিলেন তিনি বলেছিলেন আল্লাহর কসম আমি এক মাস তাদের কাছে যাবো না স্ত্রীদের উপরে রাসুল্লাহ সাল্লাহসাল্লামের অসন্তুষ্টির কারণেই এটা হয়েছিল যেহেতু রাসুল্ল সাল্লু আলাইস্লাম তার একজন স্ত্রীকে খুশি করার জন্য একটি হালাল বিষয়কে নিজের উপরে হারাম করে নিয়েছিলেন আর এজন্য কসম খেয়েছিলেন সে কারণে আল্লাহাল্লাহ তার রাসুলের উপরে অসন্তুষ্ট হয়েছিলেন এর ফলে রাসুল্ল্লাহ সাল্ল্লা তার স্ত্রীদের উপরেও অসন্তুষ্ট হয়েছিলেন অবশেষে অমর ইবন খাতাউরাদ্লাহআনহু যখন শুনলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদেরকে পৃথক করে দেননি তাদেরকে তালাক দেননি তখন তিনি মসজিদে গিয়ে সাহাবিদেরকে এই সুসংবাদ জানানোর সিদ্ধান্ত নিলেন অমর বললেন ইয়া রসুল্লাহ আমি মসজিদে দেখে এসেছি সাহাবিরা অর্থাৎ মুসলিমরা চিন্তাযুক্ত হয়ে মাটিতে বালু বা কঙ্কর নিক্ষেপ করছে এবং বলছে নবী সাল্লাইসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন আপনি অনুমতি দিলে আমি তাদেরকে এই খবর জানিয়ে দিতে পারি যে আপনি তাদেরকে তালাক দেননি রাসুল বললেন ঠিক আছে তুমি চাইলে তা জানাতে পারো এরপর অমর খাতি আল্লাহ মসজিদে নবির দরজায় দাঁড়িয়ে উঁচু কণ্ঠে ঘোষণা করলেন শুনে রাখো আল্লাহ রাসুল তার স্ত্রীদেরকে তালাক দেননি তখন আল্লাহ তাল্লাহ এই আয়াত নাজিল করেন যেখানে আল্লাহআাল বলেছেন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 আর যখন শাস্তি কিংবা ভয়ের কোনো সংবাদ তাদের কাছে আসে তখন তারা তা প্রচার করে দেয় এর থেকে ভালো হতো যদি তারা বিষয়টি আল্লাহ রাসুল এবং নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের কাছে উপস্থাপন করত। তাহলে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধানী তারা এর যথার্থতা সঠিকতা নিরূপণ করতে সক্ষম হতো অমর ইবুল খাতা আবরাদি আল্লাহ বলেন আমি এই বিষয়ের সঠিক তথ্য নির্ণয়ে সক্ষম হয়েছিলাম এবং এরপর আল্লাহ তালা ইখতিয়ার সম্পর্কিত এই আয়াত নাজিল করেন ুহন্যল অুণী নতিন কথা নব উসে কুন্ন সোহন জ হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন তোমরা যদি দুনিয়ার জীবন এবং দুনিয়ার ভোগবিলাস কামনা করো তাহলে এসো আমি তোমাদের সেই ভোগবিলাসের ব্যবস্থা করে দিচ্ছি এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় করে দিচ্ছি আর যদি তোমরা আল্লাহ তার রাসুল এবং পরকাল কামনা করো তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন মহা পুরস্কার এভাবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম উনত্রিশ দিন তার স্ত্রীদের কাছ থেকে পৃথক ছিলেন এবং এরপর ইখতিয়ার দেওয়ার এই আয়াত নাজিল হয়েছে তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তার সেই দুই তলার কক্ষ থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন অমর ইবুল খাত্তাব বলেন আল্লাহ রসুল সাল্লাহ সালাম খেজুরের কাণ্ড নির্মিত সেই সিঁড়ি কাষ্ঠ ধরে এমনভাবে নিচে নেমে এলেন যেন দেখে মনে হচ্ছিল আল্লাহ রসুল সমতল জমিনের উপরে হাঁটছেন সিঁড়ি দিয়ে নামার সময় তিনি তার হাত দিয়ে কাণ্ড স্পর্শও করেননি এই ইখতিয়ারের আয়াত নাদিল হওয়ার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গেলেন তার সবচেয়ে প্রিয়তম স্ত্রী উম্মুল মিনী আ ইশার আদি আল্লাহু আহার কাছে রসুল আসতে দেখে আ ইশার আদি বললেন আপনি তো কসম করেছিলেন যে এক মাস পর্যন্ত আমাদের কাছে আসবেন না এখন পর্যন্ত উনত্রিশ রাত অতিক্রম হয়েছে আমি প্রত্যেকটা দিন ঠিকমতো গুনে রেখেছি নবী সাল্ল্লা সাল্লাম জবাই বললেন কোন কোনো মাস তো উনত্রিশ দিনেও হয় আর সেই মাসটি ঊনত্রিশ দিনেরই ছিল এই যে আয়েশার আদি আল্লাহু আনহা বলেছেন আমি প্রত্যেকটি রাত এক এক করে গুনে রেখেছি এর মধ্যেও রাসুল্ল সাল্লাইসাল্লামের প্রতি আয়েশার আদি আনহার ভালোবাসা বিরহ এবং বিচ্ছেদ যাতনার প্রকাশ ঘটেছে আয়েশার আদি আল্লাহু আনহা বলেন যখন ইফতিয়ারের আয়াত নাজিল হলো তখন রাসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম তার সকল স্ত্রীদের মধ্যে সবার আগে আমার কাছে আসলেন এবং বললেন আয়েশা আমি তোমাকে একটি কথা বলতে চাই তবে তোমার পিতামাতার সাথে পরামর্শ না করে তুমি জবাব দেবে না তারাহুড়া করবে না রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম অত্যন্ত সাবধানতার সাথে আয়সা রদি আনহাকে দুইটি বিষয় থেকে একটি বিষয় বেছে নেওয়ার অপশন দিয়েছিলেন আলেমরা এর ব্যাখ্যায় বলেন রাসুল্ল সাল্লু ইসলাম যে আয়েশাকে ভালোবাসতেন এটি তারই একটি প্রমাণ আয়েশারদি আল্লাহু আনহা যেন তার বয়সের কারণে তারাহুরা করে কোনো ভুল সিদ্ধান্ত না নেন এ কারণে রাসুল উহসাল্লাহ আলু আসলাম সেই কথা বলেছিলেন সেই দুইটি অপশন থেকে যে কোনো একটি বিষয় বেছে নেওয়া অর্থাৎ হয়তো দুনিয়ার ভোগবিলাস পার্থিব জীবনের আনন্দ সুখ আর বিনিময়ে রাসুলকে পরিত্যাগ করা অথবা দুনিয়ার কষ্টকে স্বীকার করে নিয়ে আল্লাহ রাসুল এবং আখিরাতের জীবনকে কামনা করা এখান থেকে আয়সারদি আল্লাহু আনহা কোনটি বেছে নেবেন আয়সারাদি আল্লাহু আনহা শোনার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ এই বিষয়ে আমার পিতামাতার সাথে পরামর্শ করার কি দরকার আছে আমি তো আল্লাহ তার রাসুল এবং আখিরাতের সাফল্যই পেতে চাই এভাবে আয়সারদি আল্লাহু আহা আল্লাহ রাসুল সাল্লাহ আসলামকেই বেছে নিলেন সাথে সাথে আয়সার আদি আল্লাহ আনহা আরেকটা কথাও বললেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার অন্যান্য স্ত্রীদের কাছে এই তথ্য জানাবেন না আমি যে আপনাকেই বেছে নিয়েছি এটা অন্যদেরকে বলবেন না মূলত আয়সারদি আল্লাহু আনহার ভালোবাসার আরেকটি বহিপ্রকাশ ছিল এই উক্তি আয়সারদি আল্লাহু আনহা রাসুলকে এককভাবে নিজের জন্য করে নিতে চাচ্ছিলেন কিন্তু রাসুল আল্লাহ সাল্লাহসাল্লাম ছিলেন একজন ন্যায় বিচারক কাজেই তিনি বললেন ইন্নাল্লাহ আর সালী মোবাল্লিগান ওয়ালাম ইউরুসিলী মুতা আন্ান আল্লাহ তাল্লাহ আমাকে শিক্ষক হিসেবে মোবাল্লীগ হিসেবে প্রেরণ করেছেন কঠোরতা আরোপকারী হিসেবে আমাকে পাঠাননি অর্থাৎ রাসুদুল্লাহ সাল্লি সাল্লাম অন্যান্য স্ত্রীদের কাছেও এই কথা জানালেন যে আয়েশা তাকেই বেছে নিয়েছেন এভাবে রাসুদুল্লাহ সাল্লি সাল্লাম অন্যান্য স্ত্রীদের কাছে গিয়ে সবাইকে সেই দুইটি প্রস্তাব দিয়েছেন যে হয়তো দুনিয়ার ভোগবিলাসকে বেছে নেওয়া সেক্ষেত্রে তারা রাসুলকে সাথে পাবেন না আর যদি রাসুল্লাহ সাল্লু আলাইস্লামের সাথে থাকতে চান তাহলে আখিরাতে এর উত্তম প্রতিদান পাওয়া যাবে কিন্তু দুনিয়াতে ভোগবিলাস পাওয়া যাবে না জবাবে উমুল মিনীন্ন সবাই বেছে নিয়েছিলেন রসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লামকে সুতরাং তারা প্রত্যেকেই সেই জবাব দিয়েছিলেন যে জবাব দিয়েছিলেন আয়ে সারদ্লাহু আনহা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের থেকে এক মাস আলাদা ছিলেন তার একটি নয় একাধিক কারণ ছিল তার মধ্যে একটি হচ্ছে স্ত্রীদের সংসারের খরচ খোরপোষ বা জীবনমান বৃদ্ধির আবেদন এই প্রসঙ্গে সহি মুসলিমের হাদিসে এসেছে একদিন আবুবকর রাস্তিত ইকরাদি আল্লাহআনহু তিনি রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন তিনি এসে দেখেন রাসুলের ঘরের দরজায় অনেক মানুষ বসে আছে কিন্তু তাদের কাউকে ঘরের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি হাদিসের বর্ণাকারী বলেন আউুবকর এসে যখন কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন রাসুল আউুবকরকে অনুমতি দিলেন কিছুক্ষণ পর ওমর এলেন তিনিও কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন রাসুল তাকেও অনুমতি দিলেন আউুবকর এবং অমর কক্ষে ঢুকে দেখেন রাসুল উল্লা সাল্লাম চিন্তিত মুখে চুপচাপ বসে আছেন আর তার চারপাশে উম্মাহাতুল মিনীন রাজি আল্লাহান তারা সবাই বসে আছেন রাসুলকে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে ওমর ইবুল খাতাব বললেন নিশ্চয়ই আমি রাসুলকে এমন কথা বলবো যা তাকে আনন্দিত করবে হাসাবে এরপর ওমর বললেন ইয়া রসুল্লাহ আপনি যদি খারিজার মেয়ে অর্থাৎ ওমরিয়াল্লাহ তার স্ত্রীর কথা বুঝিয়েছেন আপনি যদি আমার স্ত্রীকে দেখতেন যখন সে আমার কাছে সংসারের খরচ বৃদ্ধির আবেদন করে তখন আমি সাথে সাথে তার দিকে এগিয়ে গিয়ে তার ঘরে আঘাত করি এই কথা শুনে রাসুল্ল সাল্লাহিসাল্লাম হেসে উঠলেন এবং বললেন আমার চারপাশে যাদেরকে বসে থাকতে দেখছ তারাও আমার কাছে সংসারের খরচ বৃদ্ধির আবেদন করেছে সেই উমুল মিনীন্দের মধ্যে কারা আছেন আছেন আউবকরের মেয়ে আয়েশা এবং ওমর ইবনুল খাতাবের মেয়ে হাফসা ফলে সেখানে উপস্থিত আউবকর রাদি আল্লাহুয়ানহু আয়েশার রাজি আল্লাহ আনহার দিকে ছুটলেন এবং আয়েশারদি আল্লাহ আনহার ঘাড়ে আঘাত করলেন ওমর আদি আল্লাহুয়ানহু হাফসারদি আল্লাহু আনহার দিকে ছুটলেন এবং তার ঘরে আঘাত করলেন এরপর তারা দুজন বললেন খবরদার তোমরা কখনও আল্লাহ রাসুলের কাছে এমন জিনিস দাবি করবে না যা তার কাছে নেই তখন উমুল মিনীন রাব বললেন আল্লাহর কসম আমরা আর কখনও রাসুলের কাছে এমন জিনিস চাইব না যা তার কাছে নেই আর এই ঘটনার প্রেক্ষিতে রাসুলুল্লাহ সাল আলী আসসালাম তার স্ত্রীদের থেকে এক মাস অর্থাৎ ২৯ দিন পৃথক ছিলেন এবং পরিশেষে আল্লাহ তা সেই এখতিয়ারের আয়াত নাজিল করেছিলেন রাসুলুল্লাহ সাল আলহিউসাল্লামের দুনিয়ার জীবন ছিল খুবই সাদামাটা সেই জীবনে বিলাস বৈভবের কোনো চিহ্ন ছিল না কাজেই আল্লাহ রসুল সল্লাহিহসাল্লামের স্ত্রী হওয়া এবং তার সাথে সংসার জীবন কাটানো এটি কোনো সহজ বিষয় ছিল না কিন্তু মাহাতুল মিনীন রতিউল্লাহান হুন্না তারা দুনিয়ার এই সামান্য কষ্টকে স্বীকার করে নিয়েছেন হাসিমুখে বিনিময়ে তারা চেয়েছেন রাসুল্লাহ সাল্ল্লা উলাইসলামের সাহচর্য এবং আখিরাতে আল্লাহ রাসুলের স্ত্রী হিসেবে আল্লাহর সামনে দাঁড়ানোর সম্মান ফলে আল্লাহ তা আল্লাহ আয়াতের মাধ্যমে তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা প্রদান করেছেন এখানে আরেকটি বিষয় লক্ষণীয় ওমর ইবনুল খাতাব রাদি আল্লাহু আনহু যখন আল্লাহ রসুল সাল্লাহ উল্লাামের সেই তলার কক্ষে প্রবেশ করেছিলেন রাসুলের ঘরে বলতে গেলে প্রায় কিছুই ছিল না রাসুল ফুঁয়েছিলেন মাটিতে একটি চাটায়ের উপরে খালি গায়ে কি রাসুলের পিঠে সেই চাটায়ের দাগ বসে গিয়েছিল সেই দৃশ্য দেখে ওমর ইবুল খাতের আদি আনহুর মতো ব্যক্তি আল্লাহ রাসুলকে বলেছিলেন যদি আপনি কিছু প্রাচুর্যের ব্যবস্থা করতেন কিন্তু পরবর্তীতে রাসুল উল্লাহ সাল্লু আলহিসাল্লাম ওমরের সেই বিষয়টি সংশোধন করে দেন এবং বুঝিয়ে বলেন আমাদের জন্য রয়েছে আখিরাতের প্রাচুর্য আখিরাতের বিলাসিতা তখন ওমর ইবুল খাতে আদি আল্লাহু আনহু নিজের ভুল বুঝতে পারেন এবং আল্লাহ রাসুলের কাছে ক্ষমার প্রার্থনা করেন ওমর আদি আল্লাহু আনহু সেই ঘটনার শিক্ষা মনে রেখেছিলেন পরবর্তীতে তিনি নিজের জীবনেও তা প্রয়োগ করেছেন ওমর রদি আল্লাহওয়ানহু যখন খলিফা হন তখন দুনিয়ার সমস্ত ধনসম্পদের ভান্ডার মুসলিমদের কাছে উন্মুক্ত ছিল চাইলে অমরুল খত্তাবরাদি আনহু সেই রোমের সম্রাট কিংবা পারস্যের সম্রাটের মতো বহুল জীবন কাটাতে পারতেন কিন্তু অমর ইবুল খত্তাবরাদি আল্লাহওয়ানহু খলিফা হওয়ার পর কেমন জীবন কাটাতেন এই প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করছি ওমর ইবুল খাতাবরাদি আল্লাহু ছিলেন এই উমতের দ্বিতীয় খলিফা প্রথম খলিফা আউবকর রাদি আল্লাহওয়ানহুর সময়ে খলিফার জন্য ভাতা বা বেতনের ব্যবস্থা করা হয়েছিল মুসলিমদের কোষাগার বাইতুল মাল থেকে পূর্বের খলিফা আবকরের জন্য যে পরিমাণ ভাতা ব্যবস্থা করা হয়েছিল সেই খরচের উপর নির্ভর করেই পরবর্তী খলিফা অমর ইবুল খাতাব রাদি আল্লাহু আনহু সংসার চালাতেন কিন্তু সেই অর্থ দিয়ে তার সংসারের সব খরচ উঠে আসতো না সংসার ভালো চলত না এটা দেখে বিশিষ্ট সাহাবিরা উসমান আলী তালহা জুবাইর রিয়্লাহু আনহুম তারা সকলে একত্রিত হয়ে পরামর্শ করলেন আলোচনা করলেন যে খরচ কিছু বাড়ানো যায় কি না এই বিষয়টি নিয়ে তারা আমিরুল মেনিন ওমর ইবনুল খাত্তাবের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন কিন্তু এই বিষয়টি ওমরের কাছে উপস্থাপন করবে কে তারা কেউই অমর ইবনুল খাত্তাবের সাথে এই কথা বলার সাহস পেলেন না অবশেষে তারা ভাবলেন ওমরের মেয়ে উম মেনিন হাফসার আদি আল্লাহু আনহার কাছে যাওয়া যাক মেয়ে হিসেবে তিনি নিজেই তার পিতা আমিরুল মিনীন ওমর ইবনুল খাত্তাবের কাছে এই বিষয়টি পেশ করবেন হাফসার আদি আল্লাহু আনহা পিতা ওমরের কাছে গিয়ে এই বিষয়ের কথা পেশ করলেন কিন্তু তখন আমিরুল মিনীন ওমর ইবনুল খাত্তাব রাজি আনহু স্মরণ করিয়ে দিলেন আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের জীবনের আড়ম্বরহীনতা সাদাশিদে জীবন এবং সরলতার কথা এভাবে হাফসার আদি আল্লাহু আনহাকে তিনি বিদায় করে দেন আরেকবারের ঘটনা উমুল মিনীন হাফসার আদি আনহা তার পিতা অমর ইবনুল খাতাবের কাছে গিয়ে পোশাক এবং খাদ্যের মান বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আল্লা তাল্লা তো এখন মুসলিমদেরকে জীবিকায় আগের থেকে প্রশস্ততা দান করেছেন প্রাচুর্য দান করেছেন সেবারেও ওমর ইবুল খাতা রাদি আল্লাহুয়ানহু তার মেয়ে হাফসাকে আল্লাহ রাসুল সাল্লাস্লামের সাদামাটা জীবন আড়ম্বরহীনতা এবং যুহুদের কথা স্মরণ করিয়ে দেন এবং স্মরণ করিয়ে দিয়ে খুবই কাঁদতে থাকেন পরবর্তী প্রসঙ্গ সুরাত তাহরিমের দিয়ে আয়াত নাজিল হওয়ার ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে রাসুল্লাহ সাল্ল্লাহাম হাফসা রাদি আল্লাহুয়ানহাকে তালাক দিয়েছিলেন কিনা এই বিষয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে এক দলের মতামত হচ্ছে রসুল্লাহ সল্ল্লাহি সাল্লাম এই ঘটনার কারণে উম্মুল মেনিন হাফসার আদি আনহাকে তালাক দিতে চেয়েছিলেন কিন্তু তালাক দেননি আরেক দলের মতামত হচ্ছে তিনি হাফসার আদি আনহাকে এক তালাক দিয়েছিলেন বা তালাকে রাজিয়েই দিয়েছিলেন সুতরাং ঘটনা যেটাই ঘটুক না কেন রসুল্লাহ সলাল্লাহু আলাইসালাম হাফসার আদি আনহাকে পুরোপুরি তিন তালাক দেননি বা তাকে পৃথক করে দেননি এই প্রসঙ্গে একটি বর্ণনা এসেছে রাসুল্ল সাল্লা সাল্লাম যখন উম্মুল মিনিন হাফসার আদি আল্লাহ তালাক দেওয়ার কথা ভাবছিলেন সেই অবস্থায় আল্লাহ তালা জিবরিল আল্লাহি সাল্লামকে রাসুল্ল সাল আলহিসাল্লামের কাছে পাঠালেন জিবরিল আলহি সাল্লাম আল্লাহ রসুল সাল্লু আলি সালামের কাছে এসে বললেন আপনি হাফসাকে ফিরিয়ে নিন কারণ তিনি প্রচুর সিয়াম রাখেন এবং রাতে প্রচুর সল্লা আদায় করেন এবং জান্নাতেও তিনি হবেন আপনার স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী এই ঘটনা থেকে আল্লা তাহাল্লার কাছে উম্মুল মিনিন হাফসার আদি আল্লাহু মর্যাদা কত বেশি ছিল সেটিও আমাদের সামনে স্পষ্ট হচ্ছে আল্লাতাহ আল্লাহ সরাসরি জিবরিল আলাহি আসাল্লামকে রাসুলের কাছে পাঠিয়ে এই নির্দেশ জানিয়ে দিয়েছিলেন যে যেন তিনি হাফসার আদি আল্লাহু আহাকে পৃথক করে না দেন এবং তাকে আবার আগের মতো তার কাছে ফিরিয়ে আনেন উম্মুল মিনিন হাফসার আদি আল্লাহু আহা সেই ঘটনার পর নিজের ভুল বুঝতে পারেন এবং নিজেকে সংশোধন করে নেন এবং মৃত্যু পর্যন্ত তিনি আর কখনোই আল্লাহ রাসুলসাল্লু আলহসাল্লামকে কোনো বিষয়ে অসন্তুষ্ট করেননি हाफजा रजीअल्लाहर इबादत बंदीगर कारण से विपदे बेचे जा प्रचुर परमाणे सलत आदाय करतें सी एम पालन करतें ये घटना के शिक्षा हे जीवने जदि स्त्री कोषय भूल बुझाबु है तेल उचित तर नेतिबाचक दिकगलो बा इतिबाचक दिकगुलू चिंता से ही दिखे बसि फोकसरा रसुल्लाह सल्लाहल सलमलम हमारे स्त्री इतिबाचक दिकगूल देखा गुरुत्व सम्पर्कें इंगित दिए मुमिन पुरुष जानो मुमिना नारी के अपछंद ना एभव रसुल्लाह सल्लाह सल्लम स्त्री कथा बुझिए अल्लाह रसुल स्त्री को विषय अपछंद एर बो अनेक बहु विषय थकगुल पचंद कर पशापाशी कोषि देखें तरह स्त्री तरह अबाध्यता कर स्त्री के प्रथम मनोजोगे নিজের দিকে প্রথমে মনোযোগ দেওয়া উচিত আমি নিজে আল্লাহ আল্লাহর কোনো অবাধ্যতা করছি কিনা কারণ নিজের গুনাহের কারণেও যারা আমাদের অধীনস্থ তারা অনেক সময় আমাদের অবাধ্যতা করে থাকেন ফুজাইল ইবনে আয়াজ রাহিমাউল্লাহ তিনি বলতেন যদি আমি কোনো কারণে আল্লাহ আল্লাহর অবাধ্যতা করি তাহলে এর প্রভাব আমি আমার স্ত্রী কিংবা আমার সওয়ারি পশুর মধ্যে দেখতে পাই তারাও আমার অবাধ্যতা করে দাম্পত্য জীবনে ছোটোখাটো মনোমালিন্য এটি স্বাভাবিক ব্যাপার এবং এই ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম সেই বিষয়গুলোকে কিভাবে সমাধান করেছেন সেই দৃষ্টান্ত আমাদের জন্য আদর্শ আমাদের জন্য অনুসরণীয় রাসুল্ল সাল্লু আলাইসাল্লাম তার স্ত্রীদেরকে সংশোধন করার জন্য এক মাস পর্যন্ত তাদের কাছ থেকে আলাদা ছিলেন পৃথক ছিলেন একজন স্বামী বা পুরুষের এই অধিকার আছে যে কোনো কারণে স্ত্রী যদি তার অবাধ্যতা করে অর্থাৎ কোনো বৈথ বিষয়ে যদি সে স্বামীর অবাধ্যতা করে তাহলে তাদেরকে সংশোধন করার অধিকার আল্লাহাল্লাহ পুরুষদেরকে দিয়েছেন কারণ আল্লাহ তাল্লাহ বলেছেন আর রিজা আকামা আলিসা পুরুষ নারীদের উপরে কর্তৃত্বশীল বা পুরুষ নারীর কর্তা আল্লাহ তাল্লাহ বলেছেন এর কারণ হচ্ছে বিমা ফাজ্লাহ বাহুম আলা আবাদ এর কারণ আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপরে মর্যাদা প্রদান করেছেন এবং পুরুষ তাদের ধন সম্পদ থেকে খরচ করে ফলে যারা পূর্ণবান স্ত্রী অর্থাৎ যারা কনিতাঝ আল্লাহ এবং স্বামীর প্রতি যারা অনুগ্রততা থাকে তারা তাদের সতীত্ব এবং স্বামীর সম্পদ হেফাজত করে তাদের অনুপস্থিতিতে এবং আরও সংরক্ষণ করে যা আল্লা তাল্লাহ তাদেরকে সংরক্ষণের আদেশ দিয়েছেন এই আয়তে আল্লাত আলাহ পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্বশীল করেছেন সেটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহালা বলেছেন আর রিজা আলু কৌয়া মোনা নিসা পুরুষ নারীর উপরে কর্তৃত্বশীল বা কর্তা আয়াতের প্রসঙ্গ এবং বাকি অংশ থেকে এই বিষয়টি একেবারে স্পষ্ট কিন্তু বর্তমানে এই আধুনিক ফিতনার যুগে দেখা যায় নারীবাদ এবং অন্যান্য প্রচারণার কারণে অনেকেই কাউয়া মুন এই শব্দের অনুবাদটিকে ভিন্নভাবে করে থাকেন तरा करतृत्वशील यशटी के बद दिए शुद्म तत्व रक्षक किंबा भरण पोषणकारी अर्थे शब्दी तर्जमा अथच जिन करता करतृत्व लाभ करें तरह तत्ववधायन और भरण पोषण कारण सूतरा करता शब्द मध्य ही बाकी अर्थगुलो अंतर्भुक्त हो जाए करत दायित्व जड़िए थे आयतर बकी अंशे आल्ला وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِضُوهُنَّ وَهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُو عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًا كَبِيرًا جو دی تم رأى تماما درسلی در مد تھی اب آدھو تا شمبهونا دیکھتی তাদের বিছানা পৃথক করে দাও এবং তাদেরকে সঙ্গতভাবে মৃদু প্রহার করো এরপর যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তাহলে তাদের উপর কোনো অজুহাত তালাশ করো না নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ রসুল্ল সাল্লাসাল্লাম তার স্ত্রীদেরকে সংশোধনের জন্য যেসব উপায় অবলম্বন করতেন তার কিছু বর্ণনা আমরা শুনেছি উমুল মেনীন হাফসার আদি আল্লাহু জীবনের সাথেও আরেকটি ঘটনা জড়িত রয়েছে এবং এই ঘটনাটির বর্ণনা এসেছে আবুদাউদের হাদিসে একদিন রসুলুল্লাহ সাল্লাহাম হাফসার আদি আল্লাহু আহ্নার কক্ষে গেলেন এবং সেখানে একজন সাহাবিয়াত শিফা বিনতে আবদুল্লাহ তাকে দেখতে পেলেন শিফা তিনি ছিলেন একজন মুআল্লিমা বা একজন শিক্ষিকা তিনি অন্যান্য সাহাবিদেরকে লিখতে পড়তে শেখাতেন তাদেরকে বিভিন্ন রুকিয়া শেখাতেন হাফসার আদি আল্লাহু তখন শিফা রদি আল্লাহু কাছে কোনো বিষয় শিখছিলেন এই দৃশ্য দেখে রাসুল্লাহ সাল্লি আসালাম ঠাট্টাটার ছলে বলে ওঠেন ওহে শিফা তুমি যেভাবে হাফসাকে লেখাপড়া শেখাচ্ছ সেভাবে তাকে রুকিয়াতুন নামলা শেখাও না কেন রুকিয়াতুন নামলা বা পিঁপড়ায় রুকিয়া এটা আসলে কী জিনিস সত্যিকার অর্থে এটা কোনো রুকিয়া নয় এটা ছিল তৎকালীন আরবে প্রচলিত একটি উপদেশমূলক ছড়া অর্থাৎ নববধুরা তাদের স্বামীদের সাথে কেমন আচরণ করবে তাদের আচরণ কেমন হওয়া উচিত এই সম্পর্কে ফিসফিস করে নববধূদের কানে কিছু কথা বলে দেওয়া হতো এটাকেই বলা হতো রুকিয়াতুন নামলা বা পিপড়ার রুকিয়া এই ছড়ার সর্বশেষ অংশ ছিল স্ত্রীরা যেন স্বামীর অবাধ্যতা না করে এজন্যই রাসুল্লাহ সাল্লাসাল্লাম ঠাট্টা করে বা মজা করে সিফার রদি আল্লাহানহাকে বলেছিলেন তিনি যেন হাফসার আদি আল্লাহাকে তার স্বামী রাসুলের অবাধ্য না হওয়ার শিক্ষা দেন উম্মুল মিনীন্দের জীবনী আলোচনার এই পর্যায়ে এসে আমরা স্বামীর আনুগত্য এবং স্বামীর সম্মান বজায় রাখা সম্পর্কে কিছু কথা প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতে পারি স্বামীর সম্মান এবং আনুগত্য করা এই উম্মতের নারীদের একটি সহজাত চারিত্রিক বৈশিষ্ট্য জাহিলি যুগ থেকেই এটি নারীদের সৎগুণের অন্তর্ভুক্ত ইসলাম এই গুণটিকে শনাক্ত করেছে এবং স্বীকৃতি দিয়েছে যুগে যুগে মায়েরা তাদের মেয়েদেরকে স্বামী গৃহে পাঠানোর প্রাককালে স্বামীর আনুগত্য করার জন্য স্বামীকে সম্মান করার জন্য যেসব উপদেশ দিয়েছেন সেগুলো দিয়ে আরবি সাহিত্য পরিপূর্ণ এরকমই একটি বিখ্যাত উপদেশ হচ্ছে উমামা বিনতে হ্যারিসের উপদেশ মেয়েকে স্বামীর গৃহে পাঠানোর প্রাক্কালে অর্থাৎ বিয়ের প্রাককালে তিনি যেসব উপদেশ দিয়েছিলেন সেগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো উমামা বিনতে হারেস তার মেয়েকে বলেছিলেন হে আমার মেয়ে যদি সুন্দর আখ্লাগ এবং উচ্চ বংশমর্যাদার কারণে কাউকে উপদেশ দেওয়ার দরকার না হতো তাহলে তো তোমাকে কখনও এসব উপদেশ দেওয়ার প্রয়োজন ছিল না কারণ তোমার মধ্যে এই গুণগুলো আছে কিন্তু এই উপদেশ তাদের জন্য কাজে আসবে যারা উদাসীন এবং তাদের উপকারেও আসবে যারা বিজ্ঞ উমামা বলেন হে আমার মেয়ে কোন পিতার সম্পদশালী হওয়া এবং পিতা তার মেয়েদের প্রয়োজন পূরণ করে দিচ্ছে আব্দার পূরণ করে দিচ্ছে এর ভিত্তিতে কোন নারী যদি স্বামী ছাড়া চলতে পারতো তাহলে সকল নারীদের মধ্যে তুমিই এর অধিক উপযুক্ত ছিলে কিন্তু নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষদের জন্য আর পুরুষদেরকে সৃষ্টি করা হয়েছে নারীদের জন্য এভাবে বিভিন্ন উপদেশ দিয়ে উমামা বিনতে হ্যারেস বলেন এই বিয়ের মাধ্যমে স্বামী তোমার কর্তা বা মণিপ হয়ে গেছে তাই তুমি তার কাছে অনুগত খাদেমা হয়ে থাকবে कारण तुम जदि तार खदेमा होते तुम्हारी तुम्हार खादेम होये जाबे। दिये तार हो जाएरपर उमीन तेहारेस दस टीदेश दिए मध्य कैक्ट हे प्रथम ए द्वितीय उपदेशे स्वमीर संग लाभ करार्धमे तुम्हें सन्तुष्ट थ परुष्ट थक कथा सुनबोता आनुगत्य कर कारण सन्तुष्ट थाराध्यमे तुम्हार मने शांति आसमी कथा शा और आनुगत्य कराराध्यमे आल्ला सन्तुष्टा जा नवम एवं दशम उपदेश क्षेत्र कख स्वीर को गोपन विषय प्रकाश करबा तार आदेश अमान्य होना अर्थात बैध आदेश अमान्य होना जी कख स्वमीर को गोपन विषय प्रकाश कर प्रकाश दाओ ते तुम्हें विश्वास करना और जदि अबाध्यता करो तो अंतरे तुम्हारी घृणा सृष्टि होमामा बिंदे हारेसर मे परवर्त जीवने मायर यह उपदेश मेने चले तार गर्भे जतगुल सन्ताना प्रत्येके बड़ो बड़ राजा और শাসক হয়েছিলেন অর্থাৎ মায়ের উপদেশ মেনে চলার কারণে উমামা বিনতে হ্যারিসের মেয়ে পরবর্তী জীবনে সফলতা পেয়েছিলেন প্রত্যেক মুসলিম নারীর উচিত এই উপদেশ মেনে চলা স্বামীর প্রতি সম্মান আনুগত্য এবং স্বামীর খেয়ালখুশির প্রতি সতর্ক থাকা এ প্রসঙ্গে ইসলামের ইতিহাসে অনেক শিক্ষণীয় ঘটনা আছে এখানে আমরা আরেকজন সাহাবিয়াত আসমাবিন তে উমায় সরাদি আল্লাহু আনহার একটি ঘটনা উল্লেখ করতে পারি আসমাবিনতে উমায় সরাদি আল্লাহু আনহা তার প্রথম বিয়ে হয়েছিল জাফর বিন আবিদ আলী ব্রাদি সাথে আমরা জানি জাফর রদি আলাহানহু শাহাদত বরণ করেন মুহতার যুদ্ধে রোমানদের বিরুদ্ধে সেই যুদ্ধে এরপর আসমা আসমাবিনে উমাইস আনহা বিয়ে হয়েছিল আউ্বকর রসিদ্দিক রাজি আলাহানহুর সাথে আউ্বকর রাসিদ্দিক রাদিউলাহওয়ানহু রাসুলের মৃত্যুর দুই বছর পর ইন্তেকাল করেন এরপর আসমার বিয়ে হয়েছিল আলী আনহুর সাথে সুতরাং জীবনের বিভিন্ন সময়ে আসমা বিনতে উমাইস রাদি আল্লাহয়ানহা তিনজন ভিন্ন ভিন্ন স্বামীর সাথে সংসার করেছেন তাদের অধীনে স্ত্রী হিসেবে জীবন কাটিয়েছেন একদিন আসমা দেখলেন তার দুই ছেলে ঝগড়া করছে তাদের দুজনের নামই ছিল মোহাম্মদ একজন ছিল জাফরের পুত্র আর একজন ছিলেন আবু বকরের পুত্র আসমার গর্ভ থেকেই তাদের দুজনের জন্ম হয়েছে দুই ছেলে ঝগড়া করছিল এবং ঝগড়া করে বলছিল আমি তোমার থেকে উত্তম আমার পিতা তোমার থেকে উত্তম আলী রাজি আল্লাহুয়ানহু তিনি এই কথা শুনছিলেন আর আলী রাজি আল্লাহানহু তিনি ছিলেন একজন বিচারক সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি বিচক্ষণতা এবং বিচার ক্ষমতা ছিল আলী ইবনে আবিতেল ইব্রাজি আল্লাহ আনহুর আলী বললেন আসমা তুমি তোমার ছেলেদের মধ্যে ফয়সলা করে দাও এ কথা শুনে আসমা রাদিউল্লাহু আনহা পড়লেন মহাবিপদে জাফর এবং আবু বকর দুজনেই ছিলেন তার স্বামী এই দুই ছেলে তাদেরই সন্তান এখন তিনি কাকে রেখে কাকে উত্তম বলবেন এই অবস্থায় আসমা বললেন আরবের যুবকদের মধ্যে আমি জাফরের থেকে উত্তম কাউকে দেখিনি আর প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে আমি আবু বকরের থেকে উত্তম কাউকে দেখিনি আসমা আসমাবিন্তে উমায় রদিউল্লাহু আনহার এই বুদ্ধিদীপ্ত জবাব শুনে আলি রদি আল্লাহুয়ানহু মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন তুমি এত উত্তম জবাব দিয়েছ যে এই বিষয়ে আমার বলার আর কিছুই নেই আর এই জবাব ছাড়া অন্য কোনো জবাব যদি তুমি দিতে তাহলে আমি সেটা অপছন্দ করতাম এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আসমাবিন তুমায় সরদি আল্লাহুয়ানহা কীভাবে তার পূর্বের দুইজন স্বামীর সম্মান রক্ষা করলেন আর আলী রাজি আল্লাহওয়ানহুর ব্যাপারে তিনি কি করবেন আলি রদি আল্লাহওয়ানহু ছিলেন তার তৎকালীন স্বামী তাই আসমা আসমাবিন তুমায় সরদি আনহা বললেন तीनजें मध्य जदि बयस कम तबुओ आपनारा तीन जन हलन आरोब तीन जन सर्वोत्तम व्यक्ति आसमा बीनतेमाइसरादी अल्लाह कत चमत्कार जवाब दिए तरह प्रत्येक स्वामी के कत सम्मान कर उल्लेख प्रत्येक विषय एक सीमा परिसीमा आज स्वमी के सम्मान कर सन्तुष्ट रखा एक गुरुत्वपूर्ण ठीक তবে কোনো মহিলার স্বামী যদি ফাসিক ফাজির হয় আর সে তার স্ত্রীকে গুনাহের কাজে বাধ্য করে যেমন বেপরদা চলতে বলে কিংবা হারাম পরিবেশে পুরুষের সাথে কাজ করতে বলে তাহলে বলাই বাহুল্য সেই সব ক্ষেত্রে স্বামীর আদেশের আনুগত্য করা যাবে না আর কাফের স্বামীর সাথে অমুসলিম স্বামীর সাথে মুসলিম নারীদের তো বিয়েই বৈধ থাকে না সেটা বাতিল হয়ে যায় রসুল্লা সাল্লু আলহাম বলেছেন কোনো নারী যদি দৈনিক পাঁচ রক্ত সলাত আদায় করে রমাদানে রোজা রাখে স্বামীর আনুগত্য করে নিজের সতীত্ব রক্ষা করে তাহলে তাকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো উম্মুল মেনিন উম্মেসাল্লাম আর রদি আল্লাহু আহা বলেছেন কোন নারী যখন মৃত্যুবরণ করে এমন অবস্থায় যখন তার স্বামী তার উপরে সন্তুষ্ট থাকে তাহলে সেই নারীকে বলা হয় তুমি জান্নাতে প্রবেশ করো রসিদুল্লাহ সাল্লাইসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তিনিও তার সকল স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলেন ফিরে যাচ্ছি উম্মুল মেনিন হাফসার আদি আনহার জীবনের বাকি ঘটনাগুলো আলোচনার দিকে ইলম এবং আমলে হাফসারদি আল্লাহুয়ানহা তিনি ছিলেন অগ্রগামী ফরোজ ইবাদতের পাশাপাশি তিনি প্রচুর নফল ইবাদত করতেন রাত জেগে সলাদ পড়তেন দিনে সিয়াম রাখতেন একবারের ঘটনা বেশ কিছুদিন অনাহারে থাকার পর রমাতান বাতে অন্য কোনো এক মাসে হাফসার আদি আল্লাহুয়ানহা এবং আয়েশার আদি আনহা নফল সিয়াম রাখছিলেন এমন সময় তাদের সামনে খুব দামি এবং সুস্বাদু কিছু খাবার কেউ একজন হাদিয়া পাঠালেন তারা দুজন এতটাই ক্ষুধাক্ত ছিলেন যে খাবার দেখার পর নিজেদেরকে আর সংযত রাখতে পারলেন না দ্রুততা খেয়ে ফেললেন কিন্তু একটু পর তারা বুঝতে পারলেন তারা ভুল করেছেন এবং এই জন্য অনুতপ্ত হলেন আয়েশার আদি আনহা বলেন এরপর রাসুল্লাহ সালুল্লাহ সাল্লাম যখন বাড়িতে এলেন তখন হাফসা দৌড়ে তার কাছে আসলেন এবং ভুল স্বীকার করলেন এই ঘটনাকে কেন্দ্র করে আয়েশার আদি আল্লাহু আনহা বললেন নিঃসন্দেহে হাফসা ওমরের কন্যা অর্থাৎ এই কথার মাধ্যমে আয়েশার আদি আনহা বোঝাতে চেয়েছেন হাফসা ছিলেন তার পিতা ওমরের মতোই সকল বিষয়ে স্পষ্টভাষী এবং সাহসী কোনো কিছুতে ভুল করলে সেই ভুল স্বীকার করতে তিনি দ্বিধা করতেন না যেহেতু তারা নফল সিয়াম ভেঙে ফেলেছিলেন এই কারণে রাসেলুল্লাহ সাল্লাহ সাল্লাম পরবর্তীতে সমাধান দিয়েছিলেন যে এর জন্য কোনো কাফারা আদায় করতে হবে না নফল সিয়াম ভাঙার জন্য কোনো গুনা নেই তবে এর জন্য পরবর্তীতে কাজা আদায় করে নেওয়া এটাই উত্তম উমুল মিনীন হাফসা রদিয়াল্লাহা অনেকবার হজ করেছেন অন্যান্য উমুল মিনীনের মতো তিনিও ছিলেন দানশিলা প্রচুর পরিমাণে দান সৎকা করতেন মুক্ত হস্তে দান করতেন অন্যান্য সব উম্মুল মিনীন্দের মতো তিনিও ছিলেন দুনিয়া বিমুখ এবং জাহেদা সংযমী এবং পরিমিত জীবনযাপন করতেন তিনি দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দিতেন উম্মুল মিনীর হাফসার আদি আল্লাহ আনহা খুবই চমৎকারভাবে কোরআন তেল করতে জানতেন এই বিষয়ে তিনি বিশেষ দক্ষতা রাখতেন তার আরেকটি বিশেষ গুণ ছিল তিনি লেখা পড়া অর্থাৎ লিখতে এবং পড়তে জানতেন আগেই উল্লেখ করা হয়েছে শিফা বিনতে আবদুল্লাহ রদি আনহা সেই সাহাবিয়াত তার কাছ থেকে তিনি লেখা পড়া শিখেছিলেন হাফসার রদি আল্লাহু আনহা থেকে মোট ষাটটি হাদিস বর্ণিত হয়েছে উমুল মিনীন হাফসার রদি আল্লাহু আনহা একজন বিচক্ষণ মহিলা ছিলেন আল্লাহ তাল্লাহ তাকে দিনের বুঝ বা ফিখের জ্ঞান দিয়েছেন তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী কোরআন হাদিস নিয়ে গভীরভাবে চিন্তা করতেন কোনো বিষয়ে না বুঝলে তিনি প্রশ্ন করতেন রসুল উল্লাহ সাল্ল্লা উলাইসাল্লামের কাছে একবার রাসুল উল্লাহ সাল্লাহাম বললেন আমি আশা করি বদর এবং হুদাই বিহার সাহাবিরা জাহান্নামে যাবে না এ কথা শুনে সাথে সাথে হাফসা বলে উঠলেন আল্লাহ রাসুল আল্লাহ তালা তো কুরআনে বলেছেন তোমাদের সবাইকেই জাহান্নামের উপর দিয়ে যেতে হবে ওয়া ইমিনা ইয়া তোমাদের সবাইকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে এটি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত এখানে পলসিরাতের কথা বোঝানো হয়েছে হাফসা রদি আল্লাহু আনহার এই প্রশ্নের জবাবে রাসুল উল্লা সালাহসাল্লাম বলেছেন তুমি ঠিকই বলেছ তবে এর পরের আয়াতেই তোমার প্রশ্নের জবাব রয়েছে সেখানে আল্লাহ তালা বলেছেন অতপর আমি মুত্তাকিদেরকে আল্লাহ বিরুদেরকে উদ্ধার করব মুক্তি দেব আর জালিমদেরকে সেখানে ফেলে রাখবো উপুর করে এবার হাফসারদিয়া আল্লাহু আনহা বুঝতে পারলেন সবাইকে জাহান্নাম অতিক্রম করতে হবে ঠিকই কিন্তু মুতাকিরা পুলসিরাজ পার হয়ে সোজা জাননাতে চলে যাবে কাজেই তাদেরকে জাহান নামে প্রবেশ করতে হবে না আর পাপিরা সেই পুলসিরাত পার করতে পারবে না তাই তারা বন্দী থাকবে জাহান নামে আরেকটি ঘটনা যেখানে হাফসার আদি আল্লাহুয়ানহার মতামতের ভিত্তিতে ইসলামী ফিখের একটি বিধান নির্ধারিত হয়েছে ঘটনাটি ঘটেছিল আমিরুল মমিন ওমর ইবন খত রাদি আল্লাহুয়ানহুর খিলাফতকালে ওমর রাদিউল্লাহানহু রাতে নৈশ হলে বের হতেন এবং উম্মতের নারী পুরুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন एक बाराते एक बार एक राते, एक बारीर पास दिए जा घर बैरिथे पेल घर भेतरे एक जन महिला करुण सुरे एक बिरह संगीत गई महिला जी से कथागुलर अर्थ हे ए रकम से महिला तर स्वर बिरहर कारण मिलाप को रात दीर्घे विस्तृत हो चतुर्दे घन अंधकार छे आज जेगे आर पास नहीं प्रियन जारा प्रेम आलाप करते আর আল্লাহ তিনি অতুলনীয় যদি আমার অন্তরে আল্লাহর ভয় না থাকতো তাহলে তো এই শয্যা এই বিছানার চারপাশ প্রকম্পিত হতো এই কথাগুলোর অর্থ কী সেটা অমর ইবনুল খাতে আদি আনহু ভালোভাবেই বুঝতে পারলেন পরবর্তীতে অমর ইবুল খাতে আবরাদি আল্লাহুয়ানহু সেই মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে আমাকে বলো সেই মহিলা বললেন কয়েক মাস যাবৎ আমার স্বামী আমার থেকে দূরে আছেন আমার অন্তরে তাকে কাছে পাওয়ার অনুভূতি তীব্রভাবে জেগে উঠেছে এই কথা শোনার পর অমর ইবনুল খাতাব রাদি আল্লাহু এলেন তার মেয়ে হাফসার কাছে এবং বললেন আমি তোমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই আমাকে তুমি সাহায্য করো কতদিন পর্যন্ত মেয়েরা তাদের স্বামী থেকে দূরে থাকতে পারে আর কতদিন দূরে থাকলে মেয়েদের অন্তরে স্বামীকে কাছে পাওয়ার অনুভূতি তীব্রভাবে জেগে ওঠে পিতার মুখ থেকে এরকম প্রশ্ন শুনে অমুল মিনীন হাফসার রাজি আল্লাহু আহ স্বাভাবিকভাবে লজ্জা পেলেন লজ্জায় মাথা নিচু করে ফেললেন ওমর আদি আল্লাহানহু বললেন তুমি আমাকে জবাব দাও কারণ আল্লাহ সত্যপ্রাশের ক্ষেত্রে লজ্জা করেন না যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাজেই তখন হাফসার আদি আল্লাহানহা তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে তিন অথবা চার এই রকম বোঝালেন অর্থাৎ তিন অথবা চার মাস বুঝিয়ে দিলেন তখন ওমর ইবল খাতাব রাদি আল্লাহওয়ানহু তিনি খলিফা হিসেবে আমিরুল মিনান হিসেবে নির্দেশ দিলেন এখন থেকে ইসলামী রাষ্ট্রের কোনো সৈনিককে যেন চার মাসের অধিক তার স্ত্রী থেকে দূরে রাখা না হয় অর্থাৎ যে কোনো মিশনের সর্বোচ্চ মেয়াদ হবে चार मास सैन्य स्त्री साड़ीत समय काटते पर, पर उमल मिन हाफसर अदीअल्लाहु आन्हार एक विशेष मर्यादा ए फिलत हों कुर कपी मुसहाफ जमा तर उम्मीन हफसर अदी अल्लाहु आन्हार मर्यादा सम्पर् बला छी जिन्ह कुरान संरक्षण कर जमा जार विषयट हेच्चे रसुल्लाह सल्लाहमें मृत्यु पर एक भंड व्यक्तर आविर घटे मुसैलिमा সে নিজেকে নবী দাবি করেছিল আসলে বলাই বাহুল্য সে ছিল একজন মিথ্যুক মুসাইলিমা বহু মানুষকে বেঈমান বানাতে লাগল ফলে আউবকর রাতিয়াল্লাহানহু তিনি যখন খলিফা ছিলেন সেই মুসাইলিমার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধে মুসলিমরা জয়ী হলেন মুসাইলামা নিহত হলো। পালিয়ে গেল ওর অনুসারীরা কিন্তু এটা ছিল এক রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধে প্রায় বারোশো মুসলিম শহীদ হন তাদের মধ্যে অনেকেই ছিলেন রাসুলের সাহাবি আর সাহাবিদের বেশিরভাগই ছিলেন কোরআনের হাফেজ এই ঘটনা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যান ওমর ইবুল খাতাব রাজিউল্লাহানহু তিনি ভেবে দেখলেন এভাবে যদি কোরআনের হাফেজরা বিভিন্ন যুদ্ধে একে একে শহীদ হতে থাকেন তাহলে তো কোরআনের অনেক অংশই হারিয়ে যাবে তাই তিনি খলিফা আবুবকর রাজি আল্লাহুয়ানহুকে বললেন আপনি কোরআন সংকলনের নির্দেশ দিন সংকলন মানে গোটা কোরআনকে বই আকারে লিখে ফেলা বা একত্রে এক মলাটের ভিতরে জমা রাখা রাসুল্লাহ সদুল্লাহ ইসলামের যুগে সাহাবিরা কোরআন সংরক্ষণ করতেন মুখস্থ করে স্মৃতিশক্তির মাধ্যমে এর বাইরে লিখিত আকারেও কোরআন সংরক্ষণ করা হতো সেগুলো লেখা হতো গাছের পাতা পাথর হাড় বা চামড়ার উপরে সেসব ছিল বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো বই আকারে একসাথে একত্রে জমা করা ছিল না সেসব লেখা অমর ইবুল খাতাব রাদি আল্লাহুয়ানহুর অনুরোধ ভিত্তিতে খলিফা আউবকর রাদি আল্লাহুয়ানহু কোরআন সংকলন করতে রাজি হলেন এই কাজের দায়িত্ব দেওয়া হল তরুণ সাহাবি জায়দ বিন সাবিত রাদি আল্লাহুয়ানহুকে জায়েদ বিন সাবিদ তিনি ছিলেন কোরআনের হাফেজ রাসুলের যুগে তিনি ওহি লেখতেন জায়দ রদি আল্লাহু আনহু অনেক পরিশ্রম করে কোরআনের একটি কপি প্রস্তুত করলেন অর্থাৎ মুসহাফ প্রস্তুত করলেন এরপর সেই মুসহাফ অর্থাৎ কোরআন তুলে দিলেন খলিফা আউুবকর রদি আলাহু আনহুর কাছে আউুবকর রদি আল্লাহু আনহু যতদিন জীবিত ছিলেন সেটা সংরক্ষণ করলেন আউ্বকর রদি আল্লাহু আনহুর মৃত্যুর পর সেই মুসহাফ সংরক্ষিত ছিল আমিরুল মিনীন ওমর ইবনুল খাতাব রদি আল্লাহু আনহুর কাছে আর ওমর ইবুল খতাব রাজি আল্লাহুয়ানহর মৃত্যুর পর সেটা সংরক্ষিত ছিল উম্মুল মমিন হাফসা রাদি আল্লাহু আনহার কাছে ওমর রাদি আল্লাহুয়ানহুর পর খলিফা হলেন ওসমান ইবনে আফান রাজি আল্লাহআনহু তখন ইসলামী রাষ্ট্রের সীমানা আরও বহুদূর বিস্তৃত হয়েছিল ফলে স্বাভাবিকভাবেই কোরআনের আরও অনেকগুলো মুসহাফ বা কপি বানানোর প্রয়োজন দেখা দিল তখন ওসমান রাজি আল্লাহুয়ানহু উমুল মিনীন হাফসা রাদি আল্লাহ আহার কাছ থেকে চেয়ে আনেন সেই মূল মুসহাফটি। সেটা দেখে আর অনেকগুলো কপি বানিয়ে নেওয়া হয় এবং এরপর সেগুলো পাঠিয়ে দেওয়া হয় ইসলামী রাষ্ট্রের দূর দূরান্তে আর মূল মুসহাফটি ফিরিয়ে দেওয়া হয় উম্মুল মিনীন হাফসারদি আল্লাহু আনহার কাছে মৃত্যু পর্যন্ত সেটা হাফসারদি আল্লাহু আনহার কাছেই সংরক্ষিত ছিল সুতরাং এই ঘটনা এটা ছিল উম্মুল মিনীন হাফসারদি আল্লাহু আনহার জন্য একটি বিশেষ সম্মান ও গৌরবের বিষয় উমুল মিনীন হাফসারদি আল্লাহু আনহার জীবনের পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তার পিতা ওমর ইবুল খাতাব রাদি আনহুর শাহাদাতের ঘটনা প্রত্যক্ষ করা ওমর ইবনুল খাতাবরাদি আল্লাহুয়ানহুকে চুরি আঘাত করেছিল একজন পারস্য অঞ্চলের গোলাম আবুল উলুয়া সে ছিল মাজুসি বা অগ্নিপুজারী আবুল উলুয়া যখন ওমর ইব্দুল খাত্তরাদি আল্লাহুয়ান হুকে চুরি খাঘাত করেছিল তখন ওমর ইব্দুল খত্তাব রাদি আল্লাহুয়ানহু অসুস্থ হয়ে যান শয্যাশায়ী হয়ে যান মৃত্যুকালে পিতা অমর ইবুল খাত্রাব রাদি আল্লাহানহুর সজ্জার কাছেই ছিলেন উমুল মিনিন হাফসার দিয়াল্লাহানহা তিনি অমর ইবুল খাত্রাব রাদি আল্লাহুয়ানহুর কাছে এসে বলেন হে আমার পিতা আপনি দুঃখ করবেন না নিঃসন্দেহে আপনি এমন অবস্থায় আল্লাহ তাল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন যখন আপনার প্রতি কারও কোনো দাবি দেওয়া অবশিষ্ট নেই নিঃসন্দেহে আমি আপনাকে আখিরাতের উত্তম জীবনের সুখবর দিচ্ছি কিন্তু সেই সুখবর কি সেটা আমি এখন এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না কারণ আমি এক জীবনে দুইবার আল্লাহ রসুলের গোপন কথা ফাঁস করতে চাই না ওমর রাদি আল্লাহুয়ানহুর শাহাদাতাতের পর মুসলিম উম্মতের তৃতীয় খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ওসমান ইবনে আহমান রাজি আল্লাহুয়ানহু ওসমান রাজি আল্লাহু আনহুর খিলাফতের একেবারে শেষের দিকে মুসলিম জাহানে কিছু বিশৃঙ্খলা বা ফিতনা দেখা দিয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতে পঁয়ত্রিশ হিজড়িৎ জুলহিজা মাসে ফিতনাবাজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সেই লোকেরা শহীদ করে দেয় তৃতীয় খলিফা ওসমান রাজি আল্লাহুয়ানহুকে এরপর খিলাফতের বাইয়া দেওয়া হয়েছিল আমিরুল মিনিন আলীর রাদি আল্লাহুয়ানহুকে সেই সময় মুসলিম বিশ্বে একটি বিশৃঙ্খলা বা ফিতনা দেখা দিয়েছিল সেই সময় উমুল মিনীরা ছিলেন মক্কায় হজ পালনের উদ্দেশ্যে তৎকালীন ঘটনার পরিপ্রেক্ষিতে উমুল মিনী আয়েশারদি আল্লাহু আনহা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি মক্কা থেকে বাসরা যাবেন উল্লেখ্য বাসরা ছিল তৎকালীন খিলাফতের বড় বড় কয়েকটি শহর বা কেন্দ্রের একটি এ কারণে আয়েশার আদি আল্লাহুয়ানহা ভেবেছিলেন তিনি মক্কা থেকে বাসরা যাবেন এবং সেখানে গিয়ে একটি বাহিনী প্রস্তুত করবেন এরপর যেন সেই বাহিনীর মাধ্যমে সেই সকল বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফিতনাবাজ লোকেদের উপরে শাস্তি কার্যকর করা যায় মূলত এই কাজের উদ্যোগ নিয়েছিলেন তাল্হা এবং জুবাইর রাজিউল্লাহুয়ানহুমা আর উম্মুল মিন আয়েশা রাদি আল্লাহুয়ানহা সেখানে যেতে চেয়েছিলেন উম্মুল মিনীন হিসেবে তার প্রভাবকে কাজে লাগিয়ে মুসলিমদেরকে সেই বাহিনীতে যোগ দিতে উৎসাহিত করার জন্য এই বিষয় সম্পর্কে আমরা যেহেতু পূর্বে আলী ইবন আবিতলিব রাজিউল্লাহানহুর জীবনী আলোচনায় বিস্তারিত উল্লেখ করেছি কাজেই এখানে পুনরায় সব কিছু উল্লেখ করা হচ্ছে না মূল বিষয় হচ্ছে উমুল মিনীন হাফসার আদি আল্লাহু আনহা তিনিও মক্কায় ছিলেন এবং তিনিও উমুল মিনীন আয়েসার আদি আল্লাহু আনহার সাথে বাসরা যাবেন বলে মনস্থির করেছিলেন কিন্তু হাফসার আদি আনহার ভাই আবদুল্লাহ ইবনে অমর তাকে নিষেধ করেন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে স্বামী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর উমুল মিনিন হাফসার আদি আল্লাহু আনহার অভিভাবক ছিলেন তার পিতা অমর ইবনুল খাতাব রদি আল্লাহুয়ানহু আর ওমর ইবুল খত্তার রাদি আল্লাহ মৃত্যুর পর হাফসার অভিভাবক ছিলেন তার ভাই আবদুল্লাহ কাজেই আবদুল্লাহ যখন নিষেধ করলেন হাফসার আদি আনহা উমুল মিনীন হয়েও তার ভাইয়ের কথা মান্য করলেন তিনি আর বসরা গেলেন না বরং তিনি মদিনায় ফেরত চলে যান এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মদিনাতেই অবস্থান করেন আল্লাহ তা আল্লাহর ইবাদতবন্দি করে বাকি জীবন কাটিয়ে দেন আমাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে উম্মুল মিনীন হয়েও হাফসারদী আল্লাহুয়ানহা কীভাবে তার ভাইয়ের কথা মেনেছেন এবং আনুগত্য করেছেন কারণ সেই সময় তার ভাই আবদুল্লাহ তিনি ছিলেন উমুল মিনীন হাফসারদী আল্লাহু আনহার অভিভাবক কাজেই একজন মুসলিম নারী একজন অনুগত মিনা নারীর করণীয় হচ্ছে তার উপরে যারা অভিভাবক তাদের বৈধ আদেশের আনুগত্য করা আমাদের মা উমুল মিনীন হাফসারদী আল্লাহুয়ানহা তিনি ছিলেন জীবনভর সিয়াম পালনকারী সলাৎ আদায়কারী এবং কুরআন তিলাওয়াতকারী জাননাতেও তিনি হবেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের স্ত্রী তিনি ইন্তেকাল করেন প্রায় ষাট বছর বয়সে এবং তাকে দাফন করা হয় মদিনার বাকিগোরস্থানে হাফসার আদি আল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন তখন মদিনার গভর্নর মারওয়ান ইবনুল হাকাম তিনি হাফসার জানাজার সালাতের ইমামতি করেন উমুল মিনীন হাফসার আদি আল্লাহ আনহার লাশ কপরে নামানোর সময় সেখানে নেমেছিলেন তার দুই ভাই আবদুল্লাহ এবং আসিম এছাড়াও হাফসার আদি আল্লাহু আনহার ভাতিজা সালিম আব্দুর রহমান এবং হামজাউ কবরে ছিলেন। সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তাল আমাদের মা উমুল মিনিন হাফসা অমর রাহু আনহার উপরে রহম করুন এবং তার উপরে সন্তুষ্ট হয়ে যান জান্নে তার মর্যাদা আরও বাড়িয়ে দিন আল্লাহু আমিনার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org ডলু ডবল ডোট রেইন মিডিয়া অথবা ফেসবুক পেজ ডবল ডবল অথবা চ্যানেল wwwyoutubecom ডলু